বন্দ গুরুপদ ভক্ত বিন্দমনি শ্রীচৈতন্য প্রভু বন্দে নী নন্দোদিত শ্রীনন্দনন্দ নন্দ বন্দে রোদয় গোপীজন সামূত বৃন্দন মনোহর বংশাশ কৃপাশেবচ পাবনেভাবেভ্যো নমো নোতি বাচা লঙ্গুং লংঘত গি ইয়কৃপা তন্দে পরমাধব বৃন্দলসিদে বৈ পিয়া বৈ কেসবশ স্ণক্তিপদে দেবী সত নম নারায়ণ নমস্ত নরঞ্চ নম দেী সরস্বতিং বাস ততো জী সংকি কৃষ্ণ কথোপদেশ গৌরী পাচ্শনে সদনুক্ত গুভক্ত ভক্তি প্রমোজগো ধ্য সিভ্নমীষ্ট দোহম তীর্থা শিব বিহতপাল দিপোত বন্দে মহাপুষ তে চরিন্দু ত্যজ্জ সুশি তোরাজ লক্ষ্যম ধর্মীষ্ট বচসা জমা মেঘ দৈত্রিদ বধাবদ বন্দে মহাপুষতে চর হাত পলবনকি ছঠা বিসুজিতদর্শি পূর্ণাগর সারমূর্তি সারাধি কময়া কৃপা করি কৃষ্ণ চৈতন্য প্রভু নিতন্দ্বৈতাধর শেবাসে গৌরভক্তি শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত শ্রীদ্বৈত সে শিবাসি শ্রী গৌরভক্তি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে হরে র রাম রাম হরে হরে আজানুমিত ভুজৌ কনক দা সংকেতনৈকিতর কমলা বিশাম্বর দ্বিজ ভর যুগোধর্মপাল বন্দে জগৎ প্রিয় করুণার ভুতার হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ Hare, হরে হরে হরে রে রাম রাম হরে বংশী বিভূষিতকা নবনি পিতাম্বরা দূর বিম্বল ধরোষ্ঠা সুন্দর মুখা দরবিদ না কৃষ্ণ পরম কিমি ততম নৃষ্ণা পরম কিমপি তত নংশীষিতকা নবনি দাভ পিটা নিবলা ধরোষ্ঠ पूर्णेन्दु सुंदर मुखादरविंदना कृष्णात्मप दत्तम कृष्णात परमे शीलभक्ति परम सिद्धांत सरस्वती गोस्वी ठाकुर बहुपात जान एवं आम एटो कथा उत्तम पुरुषर कथा ব্যাকরণে তাই বলে আমি এবং আমার এই কথা উত্তম পুরুষের কথা উত্তম পুরুষের সঙ্গেই পুরুষোত্তম ভগবানের অনাবিল সম্বন্ধ আছে উত্তম পুরুষের সঙ্গে পুরুষোত্তম ভগবানের অবিচ্ছেদ্য সম্বন্ধ আছে এই কথাটা জীব ভুলে গেছে অধ্যয় জ্ঞানতত্ত্বের মধ্যে অদ্বয় জ্ঞানতত্ত্ব সেই পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে সে অধ্যয় জ্ঞানতত্ত্বের মধ্যে নিজেকে সংশ্লিষ্ট করতে না পারলে অনন্তকালেও কোনোদিন প্রীতি বলে বাস্তব প্রীতি বলে যে বিষয়টা সেটা উদীত হতে পারবে না অখণ্ড অধ্যয় জ্ঞান তত্ত্ব সেই তত্ত্বের মধ্যেই যখন যতক্ষণ পর্যন্ত না জীব নিজেকে সংশ্লিষ্ট করতে পারছে ততক্ষণ পর্যন্ত বাস্তব প্রীতি বলে কোনো বিষয় প্রকাশিত হতে পারবে না অপচৈতন্য বা বিবর্ত চৈতন্য অপচেতন বা বিবর্ত বিবর্তচেতন অর্থাৎ অপচৈতন্য বা বিবর্ত চৈতন্য থেকে যে ভোগ বা মোক্ষের ছবি প্রতিভাত হয় সেটা এই কামুক সমাজে কামি সমাজে উদারতা বলে কল্পিত হয়ে থাকে বাস্তবিক এটা উদারত নয় এতে আত্মম্বরিতা অর্জন করায় এবং অন্তিমে জীবকে ভগবত চরণ থেকে বহু বহু দূরে নিক্ষেপ করে দেয় ভগবত চরণ থেকে বহু দূরে সরে যাওয়াটা বুদ্ধিমানের কাজ নয় শাস্ত্র কি বলেছেন সেটা শ্রীমদ ভাগবতী মহাপুরাণ বলেছেন এ সা বুদ্ধিমাতাম বুদ্ধি মনীষা চেনম ইয়ৎসত্যম অনৃতে নেহ মর্তে না আপনতি আমৃতম বুদ্ধিমানগণের বুদ্ধি বুদ্ধিমত্তা বলে বলা হয় মনীষীগণ গঞ্জারা আছেন তাদের সেইটি বাস্তব মনীষা তারা যদি উপলব্ধি করতে পারে এই অনিত্য সংসারে যে এই ক্ষণভঙ্গুর শরীর দিয়ে সাধন করে কিভাবে সেই মর্ত দেহ দিয়ে মরণশীল দেহ দিয়ে এই অমৃত বাস্তব অমৃতকে প্রাপ্ত হওয়া যায় যিনি এই অনুসন্ধান জানেন তিনি হচ্ছেন বাস্তবিক বুদ্ধিমান বুদ্ধিমত্ত বুদ্ধিমত্তার মধ্যে এই বুদ্ধিমত্তাকেই প্রশংসিত করা হয়েছে ছিল সরস্বতী টাগু জানিয়েছেন যে যতক্ষণ পর্যন্ত না এই জীবসকল যতক্ষণ পর্যন্ত না আমি হিস্ট্রি এবং অ্যালিগরির হাত থেকে রক্ষা পাচ্ছি ততক্ষণ পর্যন্ত হরিভজন হবে না যতক্ষণ পর্যন্ত ইতিহাস হিস্ট্রি এবং অ্যালিগরি যাকে বলে আষাঢ়ে গল্প আষাঢ়ে কল্পনা কাল্পনিক গল্প যে কল্পনা নিয়ে জীব জীবন যাপন করছে এ দুটোর হাত থেকে যতক্ষণ পর্যন্ত রেসপাইট পাওয়া যায় উদ্ধার পাওয়া যায় ততক্ষণ পর্যন্ত হরিভজন সম্ভব নয় বদ্ধজীবের পক্ষে এই সমস্ত কথার অনুভব করা সম্ভব নয় প্রচুর জড়জগতের বিদ্যা লাভ করার পরেও এই কথার একটা বর্ণ বিসর্গও তারা উপলব্ধি করতে পারেন না কি বলা হল হিস্ট্রি এবং অ্যালিগরির হাত থেকে রেহাই যতক্ষণ পর্যন্ত না পাওয়া যাচ্ছে ততক্ষণ পর্যন্ত বদ্ধজীব কোনোদিনই হরিভজন শুরু হয় না হরিভজন হতে পারে না জাগতিক ব্যক্তির সবাই ইতিহাসের মধ্যে ডুবে রয়েছেন তারা অপ্রাকৃত ইতিহাস নিত্য যে জগৎ তাতে উন্নীত হতে পাচ্ছেন না এটা তাদের দুর্বলতা কিছুতেই তারা এই সমস্ত অনুভব অনুভবলব্ধ যে বিষয়গুলো অপ্রাকৃত জগতের হৃদয়তে আনতে পাচ্ছেন না এটি স্বাভাবিক কারণ অর্থেহী অবিদ্যমানে অপি সংস্কৃতির ন নিবারতন্ত্রী সংসার বাস্তবিক পক্ষে জীবের স্বরূপের মধ্যে নেই আগেও বলা হয়েছে অবিদ্যমানে অবিদ্যমানে অপি যে জীবের স্বরূপের ভেতরে সংসার বলে বাস্তবিক কোনো বস্তু নাই তার নিজের কর্মফলেতে তাকে সংসারেতে পতিত হতে হয়েছে সংসারেতে আসতে হয়েছে ভাগবতের অন্য অন্য শ্লোক আমি তৃতীয় থেকে বলেছিলামগ্ন নিদ্রা দৈবর্থ রচনা ঋষ ই দেবা ইয়ে প্রসঙ্গ বিমুখা ইহ সংসর ইয়ে প্রসঙ্গ বিমুখা ইহ সংশ্রী গমনর্থে ব্যবহার করা হয়েছে সংশ্রী সংসারে গেছে জীব সকল সংসারে গিয়ে পড়েছে সংসারটা তাদের নিত্য নয় এই সংসারেতে পূর্ব কর্মফল অনুযায়ী ভোগ বুদ্ধি করবার জন্য তাদের মায়া দেবী পিসাচি পাইলে যথা মতিচ্ছন্ন হয় জীবের হয় সেই ভাব উদয় যখনই ভোক্তা অভিমান আসে আমি তৃতীয় স্কন্দেও কপিল সংবাদে এসব আলোচনা করেছিলাম যে যখনই পর্যন্ত বদ্ধজীব নিজেকে ভোক্তা দ্রষ্টা ইত্যাদি অভিমান করেন তখনই তার বন্ধনের কারণ হয় এটা তার বন্ডেজ সেখানে বলা হয়েছে ছিল সরস্বতী ঠাকুর আরও ভালো করে জানাচ্ছেন বলছেন जगतर ओपर आधिपत्य विस्तार करवार दृष्टिभंगी नहीं जगतर ओपर आधिपत्य विस्तार करवार दृष्टिभंगी नहीं सबाई के डोमिनेट करब सवार दृष्टिभंगी नहीं जखी जगत दर्शन करते जाता पक्षे बज है बंधन कारण है एक साधुता मानूष जगतर लोक भल्के महाराज बोले भलोबास द्वारा सबाई के बंधने फेले उच्चताजे प्रकाश करें नाई महिमाजे प्रकाश करें नाई से राजाधिर जरा आकबर बदशाह आरम्भ कर राजा अधिर तारा सबाई एक फकर साधुर कांडवत महाराज प्रथमे महाराज दंडवत अरे महाराज हम महाराज है कि आप महाराज है आपनी तो महाराज আপনি তো সিংহাসনে বলেন না আমি মহারাজ নেই শিবাজিও তাই বলেছেন প্রত্যেকের এই নীতি যে সাধুগণ নিজের উচ্চতা প্রকাশ করেন না তাদের কোনো অভিমান নাই নিরমান তৃণাদ সুন ভাব এই অবস্থায় তারা ভগবত ভজন করতে করতে যে তাদের মধ্যে মহিমা প্রকাশ পায় ভগবানের প্রকট বিহার হয় তাদের হৃদয়ে সেই জন্য স্বাভাবিকভাবে লোকের মস্তক তাদের কাছে नीचू जाए त स्वभाव त आचरण ए समस्त देखे ते हृदय अत्यंत एक भल जेहु भगवान सेहार कर भगवत जी महापुराण बोल गुणाधीन काल पंचभिकम गुणाधीन देह पंच भौतिक कथम सर्प्रस्त बोल कर्म गुणाधीन देहम पंच भौतिक तुम्हें जेको भाव शरीर के रक्षा करते तुम्हें शरीर के रक्षा करते आज ना कल के तुम जाये से समय तुम्हारा অনিশ্চিত তত্ত্ব এটা এই তত্ত্বটা এমন একটা আনসার্টেন ব্যাপার যে যেটা নিয়ে লোকে ছিনিমিনি খেলছে জীবনের আনসার্টেনিটি যদি লোকে উপলব্ধি করে যে এখনই আমি বাড়ি গিয়ে বা রাস্তায় মরে যেতে পারি হয় অনেক ঘটনা এই অনুভব যতক্ষণ না হয় জীবের বাস্তবিক চেতনা যতক্ষণ না হয় তার মধ্যে কনসিয়াসনেসের ফুল ফ্লেজেট প্রকাশ হয় না চেতনা আছে বায়োলজিক্যাল টার্মে বলছে খাচ্ছে যাচ্ছে ঘুরছে মারা চেতনা নেই তা কথা বলছে কী করে এটা চেতনা কিন্তু এটা বায়োলজিক্যাল টার্মস এটা চেতনা কিন্তু বাস্তবিক যেটাকে বলে কনসিয়াসনেস সচেতনতা সচেতনতা যার ভেতরে চৈতন্য প্রকাশিত হয়েছেন নিজে স্বরূপ জানতে পারছেন যে সংসারে তিনি পড়ে গেছেন দ্য সিচুয়েশন ইন হুইচ ইজ পুটেড ইন এইগুলো সে অনুভব করবে এই দুঃখ দুর্দশা সবকিছু এগুলো কার এগুলো কার এগুলোকে সবাই দাবি গোজে ভগবান দিয়েছে আমাকে দুঃখটা বাস্তবিক পক্ষে গীতাতে ভগবান বলছেন যে আমি এই সমস্ত কিছু ডাইরেক্ট আমি কিছু দিই না ডাইরেক্ট দিই না আদাত্তে কাসিত পাপাম নৈব সকৃতিম বিভুম অজ্ঞানী না আবৃতম জ্ঞানম তেনম উন্তি যন্তব কেন উন্তি যন্তব এই সব এত ডার্কনেসে এত অন্ধকারে আছে কেন বোকা হয়ে রয়েছে কেন বলছে অজ্ঞানী না আবৃতম জ্ঞানম তাদের এই আত্মার ভেতরে যে স্বতঃসিদ্ধ জ্ঞান এটা প্রকাশিত হচ্ছে না যেহেতু মায়া তাদেরকে স্পৃষ্ট করে রেখেছে যেহেতু তারা ভোগবুদ্ধি করেছে জগতের ওপর সেহেতু তাদেরকে এই মায়া নিকটস্থ মায়াতারে তার জপটাই সরল বাংলা ভাষায় বলেছেন কৃষ্ণদাস কবিরের আবার বলেছেন ব্রহ্মাণ্ড ভমিতে কোনো ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তি লতা বীজ এই ভক্তিলতা বীজ ব্রহ্মাণ্ড কাল ধরে ইনফিনিটি পিরিয়ড ধরে জীব সকল আছেন কোনো জীব কিন্তু বাস্তবিক পক্ষে জীব আত্মার মৃত্যু নাই এটা আপনারা অনেকেই জানেন গীতাও পড়েছেন পরীক্ষা নিরীক্ষা করে বৈজ্ঞানিকরাও দেখেছেন আত্মার কিন্তু মৃত্যু নাই সেইজন্য তাদের মরবার ইচ্ছাও নাই তাদের মরবার ইচ্ছা নাই কারণ তাদের সত্যিই তো মৃত্যু নাই কেন মরবে মরবার ইচ্ছা তাদের প্রপেন্সিটির নাই। আর তাদের যে আনন্দ পাওয়ার ইচ্ছা উপনিষদ যেটাকে বলছে যে জীব সকলের মধ্যে আনন্দ পাওয়ার ইচ্ছা রয়েছে আনন্দ না থাকলে কেউ বাঁচত না জগতে যে যে অবস্থায় রয়েছে যে রাস্তা সুখরজনই লাভ করেছে সেও কিন্তু আনন্দ লাভ করছে ভালো ভালো বিষ্ঠা খাচ্ছে ওটা তার কাছে এনজয়মেন্ট ওটা তার কাছে আনন্দ অর্থাৎ যেটাকে সুখ এবং দুঃখ তোমরা মনে করে সংসারে মূঝ্যমান হচ্ছ সেই সুখ দুঃখের ত্রৈকালিক কোনো অস্তিত্ব নাই ভূত ভবিষ্যৎ বর্তমানের প্রেক্ষাপটে এর বাস্তবিক কোনো এক্সিস্টেন্স নাই এগুলো আগমা পাহি না আসে এবং চলে যায় আসে চলে যায় এগুলোর কোনো ত্রৈকালিক ফিক্স অস্তিত্ব নাই সেই জন্য তুমি যে জনি লাভ করবে যে কর্মফলে যে অবস্থা সেইটা তখন তা সেই রুচিটা তোমার হয়ে যায়। সুয়রের শুকরের বিষ্ঠা চাই তার সুখকর ওকে পরমাণ্ন দিলে খুশি হবে না আবার তোমাকে পরমান্ন দিলে তোমার চোখ তোমার জিউ হয়েছে তোমার সেটা ভালো লাগে এইভাবে ভিন্ন ভিন্ন জীবের ভিন্ন ভিন্ন জনি প্রাপ্তি হওয়ার জন্য তাদের সুখ দুঃখের যে ডেফিনেশনটা সেটা চেঞ্জ ভ্যারিয়েবল যেটা কোনো ফিক্স কোনো সংজ্ঞা দেওয়া যাচ্ছে না যেটা নিত্য জগতে কনস্ট্যান্ট কোনো কিছু বলা যাচ্ছে না সেটা সম্বন্ধে কি মন্তব্য তুমি করতে পার এটা হয় না সেই জন্য ভগবান বলছেন पुण्य ग्रहण करना सब तीवर कर्मफले कर उपनिषद्यम कृतम कर्म शुभाशुभम तुम शुभ एवं अशुभ समस्त कर्म यू आर टू एक्सेप्ट इट तुम्हार जीवन तुम्हारे कर्मफल जहा कि आर्मल तुम्हें भोग करते তুমি যদি ভগবত চরণে প্রপন্ন হয়ে যাও তাহলে তোমার প্রকৃতির যে প্রভাব শতরজতমগুণের প্রভাব সেটা তোমার উপর আস্তে আস্তে আলগা হয়ে যাবে মামি বেজ প্রপদ্যন্তে মায়া মেতাম তরন্তিতে তার মানে তোমার মায়ার পর্দাটা আস্তে আস্তে সেখান থেকে সরে যাবে সেখানে তোমার সরিয়ে দেওয়া হবে এটা ভগবত করু এটা জোর করে পারবে না ব্রহ্মা যেমন ব্রহ্মাকে ভগবান বলেছিলেন আমি কেরকম আমার রূপ কেরকম আমার ধাম কেরকম এটা তুমি নিজের চেষ্টা দিয়ে জানতে পারবেন রূপ কর্মকহ। যাবান আমি আশীর্বাদ করছি এটা জেনে না সেই জন্য ব্রহ্মা যখন আবির হয়েছিলেন প্রথমে তপস্যা করার পর যে স্বরূপটা ভগবান খুশি হয়ে প্রকাশ করেছিলেন আশীর্বাদ করেছিলেন তারপরেই ব্রহ্মা সমস্ত কিছু জানতে পেরেছেন চতুর্শকী ভাগবত বলেছিলেন और तरह ही भागवत प्रसार हो कथा प्रथम उच्चारण करल हिस्ट्री एलिगर हाथ रेहाई ना पावत हरिभजन शुरू करते कथार बर्ण विसर्ग की उपलब्धि करते कि श्लोक उच्चारण भागवत के कल कर्म गुणाधीन देह अयम पंचभौतिक एखे बोल धीन देहम पंचभ पंचभ भौतिक क्षिति अप तेज मरुद्वम ए शरता तुम्हार नाशवान देखो दिने दिन आस्ते आस्ते बार्धक्य आस किदे कल कड़ाल ग्रासे तुम शयन कर भाव प्रत्येक जीव बसंत झड़ पातर मत तुम्हार जीवन एक एक दिन सूर्य उदय अस्त संगे संगे झरे झरे पड़े जाू दे तुम्हें मृत्यू दिखे एग्चो এর কোনো সলিউশন নেই মৃত্যুর কোন প্রতীক কোনো সলিউশান আর পর্যন্ত আসেনি একমাত্র পরীক্ষিত মহারাজ যেটা সুখদেব গোস্বামীর কাছে যে পদ্ধতি অ্যাডপ্ট গ্রহণ করেছিলেন সেখানেই বলেছিলেন যে মরণশীল মানুষ যে মরে যায় তার কী আমার যে সবসময় একটা ভয় তারা করছে থাকে। সেটাকে পরীক্ষিত মহারাজ প্রশ্ন করেছিলেন সুখদেব গোস্বামী পরমাংশ গুরুজের কাছে অতো পৃথাম সংসি দিম যোগী নাম পরম গুরু পুরুষ অনেক ব্যাখ্যা করা হয়েছিল আগে আজকে খালি স্ক্যালিট আজকে অলফের বো স্ক্যালিটন ডিসকাশন বলা হচ্ছেন যে হে গুরুদেব আপনি হচ্ছেন যদ গুরু আছেন তার মধ্যে আপনি যোগিনাম পারম গুরুম আর পুরুষসে অয়ৎকার মানস অথপৃচ্ছা আমি আমি আপনাকে যে প্রশ্ন করছি যে দয়া করে আপনি বলুন এই যে মরণশীল মানুষ আজকে না হলে কালকে কখন মরে যাবে এই মানুষের কী এমন কর্ম করলে পরে তার সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে এবং সে মৃত্যু বলে তার কোনো কিছু থাকবে না ভয় বলে কিছু থাকবে না এইটাকেই বলে যে পরম সিদ্ধি যে সমস্ত অষ্টসিদ্ধির কথা তোমরা জানো সেই সব সিদ্ধির কথা এখানে বলা হয়নি সেগুলো তুচ্ছ ফল গুরু বৈষ্ণব নেন অষ্টসিদ্ধি আরও উপসিদ্ধি আছে অনেক কিছু সেই সব সিদ্ধিগুলো গুরু বৈষ্ণবের পাওনা নয় একমাত্র ভগবত প্রেমী হল প্রাপ্য বস্তু সাধ্য সাধন তত্ত্বের যে আলোচনা হয়েছিল তাতে দেখা গেল প্রথমে সম্বন্ধ আবিষ্কার করো তোমার সঙ্গে বাস্তবিক কার সম্বন্ধ ভগবানের আর ভগবানকে তুমি কী পদ্ধতিতে আরাধনা করবে সেটাকে বলে অভিদেয় আর কি তুমি অ্যাচিভমেন্ট তোমার কি হবে যেমন জড় সংসারে তোমার এডুকেশন লাভ করেছ ব্যাংকের ব্যালেন্স করেছ যদি সাধুগুরু বৈষ্ণব তোমাকে জিজ্ঞাসা করে হোয়াট ইজ ইউর অ্যাচিভমেন্ট ইন ইউর হোল লাইফ তোমার সমগ্র জীবনে তো অ্যাচিভমেন্ট কে কি বলে সাম ব্যাঙ্ক ব্যালেন্স ইন ব্যাঙ্ক সাম হ্যাঁ সাম মেটেরিয়াল এডুকেশন হ্যাঁ সাম ডেজিগনেশন মেটেরিয়াল পদ লাভ করেছো এইগুলো তোমার হচ্ছে তুমি বলবে কিন্তু এগুলো সব কোনোটাই তুমি কিন্তু মৃত্যুর সময় তোমার সঙ্গে নিয়ে যেতে পারবে না মৃত্যুর সময় তুমি এগুলো কোনো কিছুই সঙ্গে নিয়ে যেতে পারবে না কাজে বুদ্ধিমান ব্যক্তি কখনো এইগুলোর ভরসা করতে পারে না এটা হয় না সেইজন্য জন্য পরীক্ষিত মহারাজকে সুখদেব গোস্বামী উত্তর দিয়েছিলেন যেটা সেটা অল্পের পর বলেই আমি আমার আলোচনায় যাব নালে ভাগবতের গতি মন্থর হয়ে পড়বে সেখানে সুখদেব গোস্বামী পরীক্ষিত মহারাজকে যেটা বলেছিলেন কান খুলে সেটা শুনে নিতে হবে আজকে অনেক লোক কম এসছেন তাদের সৌভাগ্য কম তাহলে সব তারা এই কথা শোনার দরকার ছিল আজকে वृत्त मानान मिचतम अकुतो भयम तुम जो चाओ समस्त विपदे गुस्थ थे एक जो साधुर दिखे तकाले बोर को नहीं अथच ए पैसा बैलेंस नहीं কিচ্ছু নেই কোথায় যাবে কি খাবে কিচ্ছু ঠিক নেই অথচ তার দিকে তাকালে মনে হয় এত নিশ্চিন্তি কেউ নেই এত নিশ্চয় এই জন্য ভাগবত মহিমায় বলেছেন যে অসার সংসার খুলু দুঃখরূপ কহ সুত কস ধনকস্নেহবান জলতে অনি বলছেন এই অসার সংসার খলু দুঃখরূপী বিমোহ কহ सूत कश्य धनम कश्य स्ने दिन मरच तुम कूत के दरा पुत्र तुम्हारे थकबेना भगवत जी महाप्राण शुरू आगे शंकराचार्य शुने सुंदर भाई बीचन अमेध्य पूर्णे कृमिकीर्त सकुले स्वभा दुर्गन्धिंदितर কলে বরে মূত্রে পুরুষে ভাবিতে রমন্তী মুী পণ্ডিতান্তরে কলে বরে মুত্রে পুরুষে ভাবিতে রমন্তী মূঢ়া বীরমন্তি পণ্ডিতা এই যে শরীরটা মল মিত্র এবং কৃমি কিচের একটা খাজানা একটা বস্থা। এই দেহকে কেন্দ্র করে তুমি ভক্ত অভিমান করে বসে রয়েছ স্ত্রী পুরুষ সবাই নিজের যদি ভক্ত অভিমান এলো তো গেল ভক্ত অভিমান আসার সঙ্গে সঙ্গে গেল সঙ্গে সঙ্গে তার শেষ জীবন সেই জন্য সেবা কখনও ভোক্ত অভিমান করেন না তার সেবাটাই বড় কথা তিনি সেবা চিন্তা করেন ভগবানের সেবা করবেন তিনি কোনো ব্যবসা করেন না ভগবানের সঙ্গে প্রহ্লাদ মহারাজের সমস্ত কথাগুলো জানিয়েছেন যে যারা তোমার কাছ থেকে আশা করে কিছু কাওনা পাওনা দেনা পাওনা হিসাব তাই প্রহাদ মহারাজ বলছেন সবই বণিক ন স সেবক সেবক নয় সে হচ্ছে বণিক ব্যবসায়ী সে বিজনেসম্যান সে ব্যবসা করছে আর প্রহাদ মহারাজকে যখন নৃসিংহদে বলেছিলেন তুমি কিছু নাও আমার থেকে বল তুমি কিছু নাও প্রহ্লাদ মহারাজ বলছেন মহারাজ আপনাকে দর্শন করেছি ঠাকুর হয়ে গেছে আমার না না কিছু নাও আমি আসার সঙ্গে সঙ্গে আমার দর্শনে কিছু নাও তুমি তখন প্রহ্লাদ মহারাজ বললেন কামানাম হৃদি সংগ্রহ ভবতস্থ বিনয়বরম আচ্ছা বারবার তুমি বলছো কিছু নাও কিছু না আচ্ছা আমি একটা জিনিস নিচ্ছি কি নেবে যে আমার হৃদয়ে যেন কামনা বাসনার অঙ্কুর নেয় উৎপাদ এইটা আমার পামনা কামানাম হৃদ সংগ্রহ ভবতস্থ বিনয়বরম আমার হৃদয়ে যেন কামনার কোনোরকম কোনো অঙ্কুরগম না হয় এইটা তোমার কাছ থেকে বর চাইছি বললে ভালো বর চাইছো অদ্ভুত এইটি হচ্ছে বাস্তব সাধু যারা বাজারে ঘুরছেন সেই সাধুদের কথা বলছি না যাদের পাল্লায় পরে লোকে বিতৃষ্ণা হচ্ছে এই সাধু তাদের কপাল অত্যন্ত দুর্ভাগ্য তারা বাস্তব সাধুর সঙ্গে তাদের দেখা হচ্ছে না তাদের জীবনে যত কিছু সমস্যা সব সলিউশন হয়ে যেত কিন্তু হচ্ছে না প্রহ্লাদ মহারাজ বলেছেন নৃসিংহদেবকে জগৎবাসীকে কৃপা পাইয়ে দেওয়ার জন্য অসুর বালকরা কখনই ভগবানের কৃপা পেতে পারে না কিন্তু নৃসিংহদেব তার কাছে প্রহ্লাদ মহারাজ কাতর ভয়ে প্রার্থনা করে যেহেতু তাকে নৃসিংহদেব ভালোবাসেন এই ভক্তদের ইচ্ছা হল ভক্তদেরকে ভগবান ভালোবাসেন ওই জন্য ভক্তরা কী করেন সবাইকে ডাকে নেদিকে দিকে কাজ নেই কিন্তু কোনো কাজ নেই ডাকে কেন একটু কৃপা পাইয়ে দেবে এ মোড়ে তো যাবে তো শুনবে না ভজন করবে না একটু আসুক জগন্নাথ মধ্যে পরিক্রমা করে যেহেতু দেখে যাক এই জগন্নাথকে যদি একটা কুকুর এসে এখান থেকে দেখে এই জগন্নাথকে সাক্ষাৎ পুরী জগন্নাথ এখানে এসছেন অনেক ঘটনা এসব প্রহ্লাদ মহারাজ নৃসিংহদে কাছে কত চতুরভাবে ভাবে কিপা নিয়ে নিচ্ছেন দেখো প্রহ্লাদ মহারাজ অসুর বালকদের জন্য কিভাবে নৃসিংহদেবের কাছে কৃপাটাকে নৃসিংহদেবের কাছ থেকে আদায় করে নিচ্ছেন সেখানে বলছেন নৈষমতিসবদূরম স্পৃশতনর্থপম জোহীসং পাদরজিষেক নিষ্কিচনা যত নৈমতি নৈম স্তবদূরক্রম স্পৃশতনর্থপম জ নিষ্কিছিত যতক্ষণ পর্যন্ত নিষ্কিঞ্চন সাধুগুরু বৈষ্ণবের চরণ রেণুতে অভিষেক প্রাপ্ত না হচ্ছেন যতক্ষণ পর্যন্ত নিষ্কিঞ্চন সাধুদের চরণ রেণুতে তুমি অভিষেক না করতে পারছো নিজেকে ততদিন পর্যন্ত তোমার কোন রকম হবে, ন এই সাংমতি স্থাবৎ উ স্পেশতি ভগবানের চরণকে স্পর্শ করতে পারবে না তুমি ভজন করতে পারবে না যতক্ষণ পর্যন্ত না গুরু বৈষ্ণবের চরণ রেণীতে হচ্ছ ততক্ষণে অসম্ভব কেন ওই যে বলা অমেধ পূরণে ক্রেমিকীট সংকুলে স্বভাব দীর্গন্ধি বিনীন্দান্তরে কলে মুত্রে মূত্রে পুরুষ পুরীষে ভাবিতে রমন্তী মুমন্তি পান্ডিতাহা যারা মূর্খ কাধা তারা এই জড়ো শরীরে রমণ করছে ভোগবিলাস করছে এ শরীরটাকে কিন্তু পণ্ডিত যারা বাস্তবিক বুঝে গেছেন তারা তারা এই সমস্ত শরীর নিয়ে কখনো ভোগবিলাসে মতো হবেন না তারা জানেন এই দুর্গন্ধ শরীরটা কখনো এটা বিষয় নয় সেই জন্য বলছেন যেটাকে বলা হয়েছিল দেখো আশ্চর্য চিন্তা করে দেখো গভীরভাবে যে কাল কর্ম গুণাধীন দেহয় পঞ্চভৌতুক कल कर्म गुणाधीन तुम्हारे शरीर स्वाधीन नये अधीन कर्म अधिक एक व्याख्या करब अल्प कर भागवत बुझते आनंदमय कल कर्म एवं गुण कल का प्रश्न कर महाराज कल का बोले सृष्टिर आलोचना प्रसंगे किसुले उत्थापन कर का बला কালেতে ভগবান যখন অধিষ্ঠিত হন কালেতে ভগবান যখন অধিষ্ঠিত হন তখন এই সৃষ্টির প্রক্রম প্রক্রিয়া শুরু হতে যায় সেখান থেকে মহাতত্ব সৃষ্টি হয় সেখান থেকে কী করে সমস্ত আধিকারিক দেবতা ইন্দ্রিয়গণ ভোগ্য বস্তু ম্যাটার সারা জগতে যে ম্যানিফেস্টেশন এটা কি করে হয় এটা গীতাতে বলছেন বলেছেন ভগবান মায়া ধাক্সেন প্রকৃতি সুয়েতে চরা আচরণ আমার প্রিন্সিপালসিপে জগৎ সমস্ত কিছু समस्त किस देखते सब प्रकाश हे ब्रह्मसंगीत ब्रह्मा देखे हेखने से मथावलम्ब जीवंती लोम विलजा जगदन्दनाथ विष्णुर महान स इह यस्व कला विशेष गोविंद मदि पुरुषम्तमहमी ब्रह्मा जाटी लिखे एर मध्य एक मात्र যার নিঃশ্বাসের সঙ্গে সঙ্গে মহাবিষ্ণুর অনন্ত ব্রহ্মাণ্ড প্রকাশিত হচ্ছে আবার যখন এরকম টানমেন সমস্ত চলে যাচ্ছে এই প্রকাশ এইটা কখনো কখনও বদ্ধজীব এখান থেকে এইটুকু দর্শন করতে পারে তার মেজারমেন্ট তার দৃষ্টি কখনোই এই মায়াকে ভেদ করে অপ্রাকৃত জগতে যেতে পারে না সেই জন্য বলছেন নৈশাংমতি স্তাবৎ উরুক্রমাঙ্গ স্পেশতি এটা এই জগৎকে ট্রানসেন্ট করে তুমি যেতে পারবে নট পসিবল এই জগৎ তুমি সমস্ত কিছু ছেড়ে যদি ব্রহ্মাণ্ড লোক ছেড়ে যা ভুর, ভুব স্বমহ জন তপ সত্য সত্য যদি তুমি ট্রান্সেন্ট করো তালেও তুমি কিন্তু সেখানে বিরজাতে গিয়ে আটকে যাবে বিরজা মানে বিরজা তোমার যে দুর্গন্ধ দূষিত আচার আচরণ তোমার হয়েছে প্রকৃতির গুণেতে তুমি বদ্ধ হরিজ শতরজ তমগুণ এ প্রকৃতির গুণ সেটা তোমাকে বন্ধনে ফেলে রেখেছে এটাকে বিরজা অর্থাৎ বিগত রজা অর্থাৎ তোমাকে ধৌত করবে তোমাকে ধুয়ে সেখানে পাঠাবে তারপর তুমি ব্রহ্মজ্যোতি যেতে পারো বা সেখানে আর বাস্তবিক পক্ষে ধৌত ক্রিয়া এটা ধৌত হলো কিন্তু এই বাস্তবিক নয় এটা ধৌত হলো এই ধৌত হয়ে ব্রহ্ম ব্রহ্মজ্যোতি পর্যন্ত যেতে পারো কিন্তু বাস্তবিক ধৌত কখন হয় সেটা ভাগবতে বলছেন ধৌত ধৌত আত্মা পুরুষ কৃষ্ণপাদ মূলম নমুঞ্চ্যতি ধৌত বলছেন ধৌত কৃষ্ণ পাদ মূলম নমুঞ্চতি যারা ধা হয়ে গেছেন কি করে ধোয়া হয়েছে কি করে ধোয়া হয়েছে তাদের বলে কৃষ্ণ কথাতে কৃষ্ণ কথাতে চেত দর্পন ভব মহাদম শ্রেয় কৈরব চন্দ্র বিতরণম বিদ্যাধরি জীবনম আনন্দানবধি বর্ধনম প্রতিপদম পূর্ণামিত আস্বাদনম সর্বাত্মনম দিস ইজ ইয় বার্থ স্নান করা এটাকে বলে চান করা সর্বাত্ম স্নপনম পরম বিজয়াতে শ্রীকৃষ্ণ সংকীর্তনম শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণের অন্য যে অবতার আছেন রাম নৃসিংহ বরাহ তাদের ভজন করলেও তুমি বৈকুণ্ঠে যেতে পারবে কিন্তু সর্বাত্ম স্নপনম হতে গেলে পরম বিজয়াতে শ্রীকৃষ্ণ সবার ঊর্ধ্বে রয়েছে শ্রীকৃষ্ণ সংকীর্তনম শ্রীকৃষ্ণ মানে রাধারানী অর্থাৎ শ্রীকৃষ্ণের যে শক্তি সেটাকে নিয়ে যে বিলাস তার যে সংকীর্তন সেটাই জয়যুক্ত হবে এখন আমি যে কথার ব্যাখ্যা গোপায়ে স্প সর্প্রস্ত জয় পর তোমরা দেখেছ কি না জানিনা আমার সৌভাগ্য হয়েছে একটা ব্যাংকে একটা সাপ এরম ধরে রয়েছে মুখে বিষাক্ত আমি পাশে দাঁড়িয়ে রয়েছি আমি জানি এই সময় কামরাবে না যেহেতু সাপ্তার মুখে রয়েছে মুখে রয়েছে আমি খালি চিন্তা করছি যে এই ব্যাংকটার অবস্থা কি আর্ধে গিলে ফেলেছে আর্ধে গিলতে পারছে না ছটফট করছে পা দুটো ঠিক ভাগবতী মহাপুরাণ এই উদাহরণ দিচ্ছেন কাল কর্ম গুণাধীন এখন নাও কোয়েশ্চেন ইজ দ্যাট কাউ কাকে কাল কাকে বলে হোয়াট কাল কাল কাকে বলে कल कथाटार मान हल ये तुम्हारे सबकिछ सूर्य रही सौर वर्ष सूर्यपति बस रही जगते इनार प्रभावर जो समस्त जगत सबकि सर जामेंट हो विश्विख्यात वैज्ञानिक के आइनसटाइन के प्रश्न हो आइनसटाइन व्हाट डि मीन बम समय का प्रश्न हो আইনস্টাইন বলেছিলেন খুব সুন্দর উত্তর যেটা আমারও খুব ভালো লেগেছে বলে যে আইনস্টাইন বলছেন টাইম ইজ নাথিং মুভমেন্ট টাইম ইজ নাথিং মুভমেন্ট সমস্ত কিছুর সিনাদি সমস্ত চেঞ্জ হচ্ছে তুমি লক্ষ্য করো প্রাকৃতিক প্রলয় নিত্য নৈমিত্তিক প্রলয় নিত্য প্রলয় বিভিন্ন প্রলয় আছে নৈমিত্তিক মহা মহাপ্রলয় এ প্রত্যেকটা প্রলয়ের প্রত্যেকটা আলাদা আলাদা নাম আছে তোমার শরীর কিন্তু প্রলয় হচ্ছে তুমি বুঝতে পারছ না আগে কত ছোট ছিলে জন্মে ছিলে তারপরে আসতে বাচ্চা ছিল পৌগণ্ড পৌগণ্ডতে এই যুবা আস্তে আস্তে আস্তে বড়ো হয়েছ এখন তো বিক্রিয়া তুমি রোজ রিজের আয়নাতে মুখ দেখছ কিন্তু বুঝতে পারছো না দিন পরে তোমাকে একে দেখলে বলে আপনি তো বার্ধক্য এসে গেছে আপনার কেন তোমার মধ্যে তোমার মধ্যে সব প্রক্রিয়া হচ্ছে প্রলয় হচ্ছে ভেতরে কোষগুলো টিস্যু তোমার যে মেটাবলিক সিস্টেম আছে ভেতরে সেটাও আস্তে আস্তে দুর্বল হয়ে যাচ্ছে সব কিছু তোমার সিস্টেম যা কিছু আছে বটে এটা প্রলয় হচ্ছে তুমি এটা ইউ ক্যানট ফিল ইট তুমি এটা অনুভব করতে পারছো না প্রত্যেক দিন এটা হচ্ছে এখন প্রশ্ন হল আইনস্টাইন ঠিক বলেছেন কথাটা ঠিক বলেছেন যদিও কতটা উপলব্ধি করেছেন জানি না টাইম ইজ নাথিং ম্যান মুভমেন্ট এগিয়ে যাওয়া সব কিছু সিনারি একটা চেঞ্জ হচ্ছে তুমি যখন ছোটোবেলা স্কুলে পড়তে কলেজে পড়তে তোমার ক্লাসে ছিল দুটো সেকশান মিলিয়ে দেড়শো ছাত্র ছিল যেই তোমার সেশনে করে গেল সব ওইখানটা সব খালি হয়ে গেল তোমার পুরনো ব্যাচ আর কেউ নেই তুমি মাইন্ডিড তুমি খেয়াল করো তুমি যে জীবন যাপন করছো নাকে শসে তেল ধীরে তুমি ঘুমোচ্ছ গোপে তেল দিচ্ছ তুমি জানো না তুমি আজকে যে মানুষগুলোকে দেখছ ছেলে মেয়ে পুত্র পরিবার স্বামী এই টোটাল যে ব্যাচ যে ব্যাসটা তুমি গল্প গুজব করছো সব কিছু সে ব্যথটা আজ থেকে পঞ্চাশ বছর পরে দেবে মোস্ট অব দ্যাম ভ্যানিশ হয়ে গেছে সমস্ত বিলীন হয়ে গেছে আর কেউ নেই তাদের সঙ্গে এমনও ব্যক্তি দেখেছি যার বয়স হচ্ছে আটানব্বই বছর আমার গুরু মহাজের কথাই ধরুন তার একশো বছর পর্যন্ত দুই বছরের শেষে আরও অনেক দিন বাজবে বলেছিলেন একশো বছর পর্যন্ত কিন্তু অনেক লোকের অনেক দুর্গন্ধ দূষিত ভাবনা এই জন্য বলে আর আমি থাকবো কি জন্য দেখছো তো দেখছো তো এই অবস্থা আর কি জন্য থাকতে বলছো এবারও চলে গেলেন নাহলে যারা দেখতে পারেন সবচেয়ে নাম করা দেখতে আসতে বলেছিলেন এনার হাটের যে অবস্থা তাতে মনে হচ্ছে বারো চোদ্দ বছর একটা ছেলের হাট এরা এখনো দিন থাকবেন কিছু হবে না আর অ্যাস্ট্রোলজি আমরা দেখাই না কেন আমাদের জীবন ভগবানের উপর নির্ভর তথাপি গুরুমাকে দেখে বলেছেন ইনি অনে একশো আট দশ বছর পর্যন্ত থাকবেন কিছুই চিন্তা করবেন না কিন্তু তিনি হঠাৎ অসুস্থতা আবিষ্কার করলেন হঠাৎ কিছু নেই বলে আজ থেকে কি করব দেখছ তো এই বলে চলে গেল এখন প্রশ্ন হলো তোমার এই পুরো যে জিনিস নিয়ে তুমি এখন আনন্দে সমস্ত আনন্দের বিষয়বস্তুগুলো কিন্তু সব তোমার হাতের সামনে থেকে হারিয়ে যাবে এই জন্য ব্রহ্মা কেঁদে কেঁদে বলেছিলেন তত্ত্ব অনুকম্প সুষমিক্ষমানম ভঞ্জান এ আত্মক্রত বিপাগম হৃদভাগ ববু ভি বিমস্তে জীবিত মুক্তিপদে সদায় ভাগ ব্রহ্মা এই কথা বলেছিলেন যা তোমার জীবনে দুঃখ সুখ আসবে এগুলোর জন্য ভগবানকে এসে বলো না আমার ছেলেটা চাকরি পাচ্ছে না তুই চাকরি পাইয়ে দাও তোমাকে পরমান্ন খাওয়ালাম কি জন্য নৃসিংহদের কুড়ি কেজি দুধের পরমাণ্ন বেশ তো মেনে নিলে এখন আমার ছেলেটা চাকরির ব্যাপারে কোনো হ্যাঁ এরম করো না এগুলো ব্যবসায়ী লোক করে এটা করতেন জগন্নাথের কাছে আসে আসবে ভালোবাসা নিয়ে জগন্নাথকে জগতের নাথ অনন্ত জগতের কৃষ্ণ বংশীবাদন করছেন ইনি জগন্নাথ রূপে রয়েছেন জগন্নাথকে কৃপা করার জন্য এর কাছে কোনো ব্যবসা সিদ্ধি করার জন্য আসা উচিত এই বলছেন সেখানে এই কথা ব্যাখ্যা করে প্রহ্লাদ মহারাজের শ্লোকের ব্যাখ্যা হলো না সেটা বলবো প্রহ্লাদ মহারাজ বলছেন যে পরে বলব যে যতক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত সাধু পরমাংশ সাধুগণের চরণ ধুলিতে অভিষিক্ত না হবে ততক্ষণ তোমার এই যে ব্রেন বুদ্ধি আছে ভগবানের চরণকে স্পর্শ করতে পারবে। আবার প্রহ্লাদ মহারাজ সুন্দর বলছেন সাধুদের চরিত্রটা কেমন হয় সাধুদের স্বভাব কেমন হয় তার তোমার তোমার সাধুদেরকে আদর করতে করে। সেখানে প্রহ্লা মহারাজ সুন্দর নৃসিংহদেবকে বলছেন নৃসিংহদেব আপনি আমাকে খালি বর্ণা বর্ণাও বলছেন এই জগতের এই যে যারা আছে এদের যদি বাঁচান তাহলে আমি বুঝবো আমাকে ভালোবাসে না প্রায় দেব মুক্তি কামা মৌনম চরন্তি বিজনে ন নৈতান বিহায় কিপন তুপে প্রহাদ মহারাজ সিংহ দেখে বলছে প্রায় দেব মুক্তি কামা মৌনম চরন্তি বিজনে নার্থ নিষ্ঠা বলছেন প্রায়ই দেখা যায় সাধুগণ কি করেন নিজে ভজন করে বেরিয়ে যাবেন বলে জঙ্গলে চলে যান প্রায় দেব মু স্বিমুক্তিকামা স্ব নিজস্ব বিশেষ মুক্তি কামা সবিমুক্তিক না মৌন ধারণ করেছেন তিনি কি কথা বলবেন সব ক্যাচর ক্যাচর করবে বিষয় বলে বাবা কথা বলে না ভালো হয়েছে বিষয়ের কথা বলব ওই জন্য এটা তাদের টেকনিক ভজনে ভগবানের চিন্তনে লেগে থাকার একটা পদ্ধতি বাকি তারা মৌন জগতের লোক যে মৌন থাকে সেই মৌন নয় পাত বলেন বদ্ধজীব যে পেটের ভেতরে তার যে জড়ো শব্দের যে কড়াই কড়াই ভাজা হচ্ছে ভেতরে জড়ো শব্দের কড়াই ভাজা না ফাটফুট কড়াই ভাজা হয় পেটে জড় শব্দের কড়াই ভাজা হয় সেই কড়াই ভাজার যে নির্গম পথ এটাকে লক অ্যান্ড কি করে মৌন ধরবে বদ্ধজীবের বাবারও সাধ্যে কিন্তু সিদ্ধ মহাত্মারা পারে তারা যদি এক বছর বলো মৌন থাকবে কিছু বলবে না চুপচাপ থাকবে বোকার মধ্যে তারা কিন্তু কথা বলছে তুমি দেখতে পাও না। অনর্কল পাগলের মধ্যেও কিন্তু কথা বলে যাচ্ছে করে কাদের সঙ্গে বলছে ভগবানের সঙ্গে বলছে ভক্তের সঙ্গে হরি কথা বলছে। একা মালা করতে কথা হরি কথা কাকে বলছে কে জান সর্বসময় বলে যাচ্ছে বলছে শ্লোক কি আবার ধামে যাচ্ছে এদিক ওদিক করছে তুই মনে করছো বাবা কথা মৌনে ভালো কথা নয় এ আবার কি গৌরী মঠে মৌন নাই এটা চালা এতগুলো গ্রন্থের পারনাগুলো করা আর কিছু নয় সেই জন্য বলছেন কথা আলোচনা করা এটি হচ্ছে মৌনতা বাস্তবিক পরিকথা ছাড়া অন্য কিছু বলবেন না সেই জন্য প্রহ্লাদ মারা চেয়ে বলছেন প্রায় ন দেব হে দেব প্রায়ই দেখা যায় মনেও বহুভচন বলছেন সাধুর সাধুগুরু বৈশ্বব সব চলে যায় জঙ্গলে নির্জনে গিয়ে ভজন করে কারোর সঙ্গে দরকার নেই নিজে থাকেন যা এলো খেলেন কোনো মতে শরীর রক্ষা করলেন আর এইভাবে সবি মুক্তি কামা কিন্তু নৃসিংহদেবকে প্রহাদ মারা বলছেন কিন্তু জেনে রাখুন হে প্রভু তুমি জেনে রাখো আমি কিন্তু সে ধরনের স্বার্থপর সাধু নয় তুমি যদি আজকে আমাকে কিপা করবে বলে থাকো তাহলে এই অসুর বালকগুলো আমার সামনে রয়েছে কিপা করতে হবে তুমি যদি এদেরকে কৃপা করো তাহলে আমাকে ভালোবাসো কিরাম চালাকি দেখুন নিজে ভগবানের কাছে কিরকম গ্র্যান্ড করিয়ে নিচ্ছেন গ্র্যান্ড অনুদানগুলো নিয়ে নিচ্ছে। এদেরকে কৃপা করো নিজে কথা বললাম ফেচাঙ্গে পড়েছি ওকে একা কিপা করতে বলে ফুল প্রুফস বলে ফুল টিমটাকে কি পারিয়ে নেবে ঠিক আছে নে অনন্ত ব্রহ্মাণ্ড পোকার মতো জীব ঘুরছে মহাপ্রু বলছেন একটা ব্রহ্মাণ্ডকে যদি কৃষ্ণ উদ্ধার করে দেয় বাসুদেব তোমাকে কেন নরক করার একটা ডুমুর গাছে একটা ডুমুর যদি গিয়ে হয়ে যায় সে ডুমুর গাছটা কি বলে আমার অপচয় হয়ে গেল ইনফিনিটি ব্রহ্মাণ্ড ধুলি করার মতো উঠছে গ্লাক্স নিবে আর এখানে একটা ব্রহ্মাণ্ড ছোট পৃথিবী এটা হচ্ছে সবচেয়ে ছোট পৃথিবী এই যে কসমিক ওয়ার্ল্ড এটা যে আছে এই যে যেটাকে দেখছো ব্রহ্মাণ্ডটা এটা হচ্ছে দ্য স্মলেস্ট এই ব্রহ্মাণ্ডটা হচ্ছে সবচেয়ে ছোট এটা এটার আয়তন কত শত কোটি যোজন পঞ্চাশ শত কোটি যোজন এটা সবচেয়ে ছোট ব্রহ্মাণ্ড এখানে ব্রহ্মার চারটে মাথা আছে মাত্র অন্যান্য অন্য ব্রহ্মাণ্ড আছে যেখানে মাথাগার হবে হাজার মুখ লক্ষ মুখ ব্রহ্মা এগুলো তোমাদের বিশ্বাস হবে না কেন জড় জগতের মানুষ নিজের ভেতরে যে স্কেলটা আছে স্কেলটাকে বার করে গুরু বৈষ্ণবকে মাপ বা মাপবার জন্য জগন্নাথ কটফুত কট ইঞ্চি কতটা জায়গা নিয়ে রয়েছেন এগুলো মেপে নেওয়ার জন্য স্কেল বার করে নিজের ভেতরে একটা মেজারমেন্টের স্কেল আছে এই জন্য আমি ইন্টালেকচুয়াল সমাজে প্রায়ই বলে থাকি আগেও হয়তো বলেছি যে লজিক্যাল ইন্টারপ্রিটেশন ক্যান নট স্ট্যান্ড ইন দ্য ওয়ে অব দ্যার অ্যাপসলিউট ট্রুথ অপ্রাকৃত সত্যের দিকে তোমার লজিক্যাল ইন্টারপ্রিটেশন তোমার বিদ্যা বুদ্ধি সব এই ঝাঁটা দিয়ে ঝাঁট জঞ্জাল ফেলে দাও সেই জন্য ব্রহ্মা কেঁদে কেঁদে বলেছিলেন ব্রহ্মা যখন হেরে গেছিলেন যখন কিছুতেই পারলেন না নিজের চেষ্টা দিয়ে তখনই বলেছিলেন এই কথা জ্ঞানে প্রয়াসম উদপাশ্য নমন্ত জীবন্তী সন্মুখর ভবদীতাম স্থানে স্থিতা সুতিগতাম তনুবাং মনোভি যে প্রায়শ অচিত জিত পিয় সী তুমি এই তিলকের মধ্যে কাউ দ্বারা জিত হও না নোবডি ক্যান অ্যাচিভ ইউ নোবডি ক্যান ইউ বাট ইফ ইজ লাভ ইন ইউ ভালোবাসা যদি থাকে এই জন্য ব্রহ্মা বলছে প্রায়শ যে যাকে তোমাকে অজিত বলা হয় তোমাকে কি জয় করতে পারে না কিন্তু জিতো সিওপি তুমি কিন্তু তুমি জয় হয়ে হয়ে যাও ভক্তের দ্বারা আর ব্রহ্মা বলেছি না আমার যা কিছু নিজস্ব প্রচেষ্টা জ্ঞানে প্রয়াস আমদার্শ্য আমি এগুলোকে আমার চেষ্টাগুলোকে বিদ্যা বুদ্ধিগুলোকে দূরে ফেলে দিলাম জঞ্জালের মতো দূরে ফেলে দিলাম জ্ঞানে প্রয়াস আমি উদাপার্শ্য ফেলে দিলাম আর আমি নিজের চেষ্টা তোমাকে জানবার চেষ্টা করুন জানন্তু এবন্তু কিং মে বহুক্তা প্রভু যে বলছে তোমাকে জেনে ফেলেছে সেই জানুক চরণে আমার দণ্ডবোধ আমি বলছি সত্যি সত্যি তোমার অনন্ত অনন্ত বৈভব আমি কিছুই জানতে পারি না ভগবান প্রহাদ মহারাজ প্রহ্লাদ মহারাজের কাছে দেখুন কি প্রহ্লাদ মহারাজ কিভাবে অসুর বালকদেরকে অসুর বালকদের জন্য কিপা নিয়ে নিল কার থেকে নৃসিংহদেবের থেকে কি অদ্ভুত ভাবে কৃপা নিয়ে নিল নিয়ে এবার নৃসিংহদেব বলে বাধ্য হয়ে কৃপা করলেন থাক আমি যে শ্লোকের ব্যাখ্যা করছেন সেটা করি সঙ্গে সঙ্গে ধরব ভাগবত সেখানে বলছেন যে কাল কর্ম গুণাধীন দেহ অয়ং পঞ্চভৌতিক তাহলে কাল বলা হলো কালের কথা হলো মুভমেন্ট সব এগিয়ে যাচ্ছে সিনারি সব এই যে সমস্ত কিছু চেঞ্জ হয়ে যাচ্ছে বিল্ডিংটা তুমি নতুন মানি ছিলে পুরনো হয়ে যাচ্ছে সব কিছু সব তুমি দেখতে পাচ্ছ চেঞ্জ সব চেঞ্জ এই যে মুভমেন্ট আইনস্টাইন বলেছেন এর সঙ্গে সঙ্গে প্রশ্ন আসছে আইনস্টাইন যে বললেন টাইম ইজ নাথিং না কোয়েশ্চেন ইজ দ্যাট হু আর হোয়াট উইল বস্তু বা কে করবে এই প্রশ্ন চলে এলো দেন দ্য ম্যাটার তাহলে তোমার বিষয়ের প্রশ্ন আসছে কোন একটা বস্তু তোমার এই যে দেহটা এটাও বিষয় এটা কিন্তু তুমি নয় তোমার যে দেহটা এটাও কিন্তু তুমি নয় তোমার তো আত্মাটা তুমি তুমি যে একটা বস্তা তুমি যে চলছো এটাও কিন্তু তুমি চলছো তুমি ম্যাটার তোমার এগুলো সব প্রাণ চলে গেলে প্রাণশক্তি তোমার দেহেতে বিস্তৃত হয়েছে বলে সব লিম্বগুলো অঙ্গ চলছে কিন্তু চলে গেলেই তোমার কি আত্মা যদি বেরিয়ে যায় তখন তোমার শরীরটা জড়ো তার মানে বাস্তবিক শরীরটা জড়ো সব প্রকৃতির উপাদান দিয়ে গঠিত সেটা এখন মুভমেন্ট করছে এখন আইনস্টাইনকে বলছেন যখনই মুভমেন্টের প্রশ্ন আসবে তখন এ কোয়েশ্চেন অব ম্যাটার কামিং মুভমেন্ট করবে কে আবার যখন মুভমেন্ট করার প্রশ্ন আসছে ম্যাটার কে মুভ করবে কি বস্তুটা মুভ করবে তালে মুভ করবে যদি বস্তুটা পাওয়াও গেল তখন কতটা মুভ করবে স্পেস চলে আসছে তালে আইনস্টাইন প্রমাণ করেছিলেন টাইম স্পেস অ্যান্ড টাইম স্পেস অ্যান্ড ম্যাটার ইন্টার রিলেটেড বুঝা গেল অল্প কথায় বলল টাইম স্পেস এবং ম্যাটার স্বাভাবিকভাবে ইন্টার এ তোমার কিছু করার নেই সেই জন্য কাল কর্ম যে কর্ম তুমি করেছো অনন্ত জন্ম ধরে সেই কর্মের ফল তোমাকে ভোগ করতে হচ্ছে এই জন্মে যা করছো সেটাও দেহত্যাগের পর দেহত্যাগের পর তোমাকে আবার একটা জনি দেওয়া হবে যদি সিদ্ধি লাভ না করো আবার তোমাকে যোগ বিয়োগ হবে প্লাস মাইনাস হবে তার রেসিডিউ যেটা কর্মফল তোমার দেহের সঙ্গে চলে যাবে আত্মার সঙ্গে পরবর্তী যে দেহ লাভ করবে সেখানে ঢুকে তাহলে কাল কর্ম তোমাকে বন্ধনে আনছে কাল কর্ম এবং গুণ এগুলো তোমাকে টাইট বন্ডেজে রেখে দিয়েছে আমরা যে অপ্রাকৃত ভগবানের কথা আলোচনা করতে বসেছি বড় দুঃসাহস প্রাকৃত বুদ্ধি নিয়ে কখনই এ সমস্ত আলোচনা হয় না যেটা কালকেও আলোচনা বোধয় হয়েছিল জং ব্রহ্মবুণেন্দম সুণবৈবৈ বেদ সাঙ্গপ পদক্রমোপনি গায়ে সাম গা ধ্যবস্থিত তদগত মনসা পশান্তি যোগি না বিদুসুরাগণা দেওয় সেই ভগবানি রমনোৎ কুড়ি যাকে ব্রহ্মা শঙ্কর অনন্ত ব্রহ্মাণ্ড ধরে সবাই বলছে হে প্রভু হে প্রভু কৃপা করো দয়া করো হে প্রভু কৃপা করো দয়া করো পুনঃ পুনঃ ভগবানের কাছে কাতর ভয় প্রার্থনা করছেন ভগবানের কাছে খালি প্রার্থনা করছেন ভগবান করুণা করো প্রকাশ করো তোমার কৃপা আমার কাছে আমি বদ্ধজীব কখনোই পারব না এইভাবে ব্রহ্মা শঙ্কর বরুণ ইন্দ্র वेद वेदांत श्रुति आदि पदक्रम उपनिषद उपनिषद समस्त किसा मिले हाथ जोर भगवान का कातर भाव खाली प्रार्थना कर भगवान करुणा करो करुणा करो ये अवस्थाय भगवान करुणा पावटा अत सजा नुणा से भगवान करुणा पे गे पद्धति अवलम्बन करते हैं जदि जीवसक मूर्ख है চিরকাল মূর্খ থাকতে চায় তাহলে তারা এর কোন পদ্ধতি সলিউশান বার করার চেষ্টা করবে না বদ্ধজীব যদি সত্যি মূর্খ হয় বাস্তব মূর্খ তাহলে তারা কখনোই তারা এর সলিউশান আবিষ্কার করার চেষ্টা করবে না কিন্তু যদি মূর্খ না হয় একটু বুদ্ধি হয় গুরু বৈষ্ণবের সঙ্গ করতে করতে যদি তাদের বিবেচনার উন্মেষণ হয় চেতনার উন্মেষ হয় তাহলে সঙ্গে সঙ্গে তারা বিবেচনা করবে সঙ্গে সঙ্গে তারা বিবেচনা করবে সত্যিই তাই যে তত্ত্বটাকে ব্রহ্মা শঙ্করাদি কেউই পাচ্ছে না পাগল হয়ে যাচ্ছে সমস্ত কিছু তাকে তুমি কি করে পেতে পারো তোমার একটা চিন্তা হওয়া দরকার আর যদি বলো না আমার পাওয়ার দরকার নেই তাহলে তোমার অল্টারনেটিভ কোনো পথ নেই অল্টারনেটিভ কোনো দ্বিতীয় পথ নেই তুমি যে বনে করবে আমার দরকার নেই আমার দরকার নেই কিন্তু অল্টারনেটিভ কোনো ওয়ে আউট নেই তোমাকে আজ না হলেও কালকে নাহলে কোটি জন্ম পরে তোমার যখন চাটনি তখন তোমাকে জং ব্রহ্মাবরণ এন্দরবন্তি দেবৈবই বেদৈ সাংগ পদ সামগা। সুরসুরগণ সমস্ত দিব্য সূর্যগণ যার কাবি কোন টিকি পাচ্ছেন না খুঁজে সেটাকেই আমি সেই শ্যাম সুন্দরের রূপে তোমাকে আকর্ষিত করবার জন্যই প্রথমে সেই শ্লোক শুরু করেছিলাম সে শ্লোক শুরু করেছিলাম বংসি বিভূষিত করাত নবনী রুণবিম্ব ফলা ধরষ্ঠা পূর্ণেন্দু সুন্দর মুখাদ কৃষ্ণাতম কি না জানে। কৃষ্ণাত পরম কিমপি তত্তমহম ন জানে কৃষ্ণের থেকে আর কেউ পরততত্ব আছে কি বংশী বিভূষিত করাত নবনী রীতা ধরুন বিম্ব ফলা ধরু পূর্ণেন্দু সুন্দর মুখা দরবিন্দ কৃষ্ণাত পরম কিমপি মহম ন জানে কৃষ্ণা এই আলোচনা করতে গিয়ে কালকে অপ্রাজিত বৃন্দাবনের যে সমস্ত সৌন্দর্য বর্ণনা করতে গিয়ে আপনারা সবাই হাবুডুবু খেয়েছিলেন বৃন্দাবনের সৌন্দর্য আপনাদের কাছে কতটা প্রকাশিত হয়েছে জানি না বদ্ধজীবের হৃদয় বৃন্দাবনের সৌন্দর্য প্রকাশিত হন না সেখানে দেখেছিলেন কত সুন্দর সব বর্ণনা যে প্রকৃতির সমস্ত বৃন্দাবনের যে সমস্ত সব বিপর্যয় লাভ করেছিল জলের মধ্যে আবর্ত সান্দতা আসছে সেখানে জল কঠিন হয়ে যাচ্ছে পাথরগুলো গলেই যাচ্ছে বংশীনাদের পরে ভগবানের আর বৃক্ষ লতা সেখানে গৌবাছুর সবার কিরম অবস্থা কালকে মোটামুটি আমি তো সন্তুষ্ট পারি না সন্তুষ্ট হতে পারি না এই বেনুগীতা আমি বলেছিলাম ছমাস আমি সত্যি কথাই বলেছিলাম বেনুগীতা এই ছমাস ধরে যদি এক একটা শব্দকে ঘুলে ঘুলে আলোচনা করা যায় এক একটা অক্ষরকে তাহলে আঠেরোটা টিকা ভাগবতের বিভিন্ন টিকাকার করেছেন বিভিন্ন দিক থেকে যদি রসার সাধন করতে হয় ছ মাসেও হবে না আমি ছমাসও কম বলেছি একটা খালি চ্যাপ্টার তাহলে বুঝে দেখো ভাগবত কী বস্তু ভাগবতকে চৈতন্য মহাপ্রু বলেছেন বিভু বস্তু এ কোনোদিন তোমার সামনে নিজে স্বরূপ প্রকাশ করবেন যদি মনে করে তোমাকে কিপা করে তাহলে আশীর্বাদ করে ভাগবত অনরগল কণ্ঠ দিয়ে বেরোতে থাকবে এটা তার কিপা কৃষ্ণ বিভুবস্তু সাক্ষাৎ কৃষ্ণ কালকে বলা হয়েছিল যে গোপিকাগণ জড়বুদ্ধিতে নিজের হৃদয়কে রমণ করাবেন না একটু আগে এই কথাগুলো আমি ব্যাকগ্রাউন্ডে কেন বললাম আমি খুলেই আরম্ভ করে দিতে পারতাম কেন এইগুলো বলা এগুলো বলে ব্যাকগ্রাউন্ড প্রস্তুত করা কিভাবে জীব বদ্ধজীব নোংরা দূষিত চিন্তাতে অবস্থিত এর থেকে উন্নত অবস্থায় না উঠলে এই অপ্রাকৃত ভগবানের বিলাস বোঝা যাবে না কালকে আলোচনা প্রসঙ্গে বলা হয়েছিল কিভাবে গোপিকাগণ হরিণ হরিণী যে আছেন তাদেরকে পর্যন্ত প্রশংসা করছিলেন হরিণীগুলোকে হরিণীগুলো সৌভাগ্য দেখো এরা তাদের স্বামীদেরকে নিয়ে একসঙ্গে স্বামীকে দর্শন করছে একসঙ্গে পরম স্বামী কৃষ্ণকে দর্শন করছি পরম সেই জন্য বলেছিলেন এখানে ধন্য ধন্য স্মর মত নন্দ নন্দনমপাত্র বিচিত্র বেশম আকর্ণ বেণ রণিত সৃষ্ণ সারা পূজা দধুর্ি রচিতাম প্রণয়াবলোক তারা পূজা করছেন কৃষ্ণকে তাদের ঘণ্টা নেড়ে ওম নমো বলে পূজা করার ক্ষমতা নাই তাই জন্য তারা পুজো করছেন তাদের প্রসিজিওর আলাদা প্রেমেতে তাদের কৃষ্ণ বৃন্দাবনে জঙ্গলে যাচ্ছেন হরিণীরা তাকে দেখছেন দেখে নয়নের কটাক্ষের দ্বারা কৃষ্ণের আরতি করছেন পুজো করছেন আর সেখানে গোপিকাগণ বড় ভেতরে অসু প্রকাশ করছেন বলে দেখো এই হরিণীগণ দেখো কত সৌভাগ্যবতী এদের স্বামীগুলোকে নিয়ে তারা এক সঙ্গে কৃষ্ণকে দর্শন করছে আর আমরা যদি কৃষ্ণের দিকে তাকিস স্বামী বলবে এই পরপুরুষের দিকে তাকাচ্ছিস কেন রে বলবে এখানে পরপুরুষের দিকে তাকাচ্ছিস কেন রে বললো পরপুরুষের দিকে স্বামীগুলো কিন্তু পরপুরুষ পুরুষ এটা কে পর মানে হচ্ছে শ্রেষ্ঠ আর পুরুষ মানে হচ্ছে সেই জগন্নাথ সেই পরপুরুষ একজনই আছেন তাহলে ঠিকই হয় পরপুরুষ তো কৃষ্ণ কাজেই অনন্ত ব্রহ্মাণ্ডে কাউর কোনো স্বামী নাই একজনই স্বামী কৃষ্ণ কিন্তু সবাই বলছে এটা আমার স্বামী মর এবার ভগার খালে ডুবে মরছে যারা এত বুঝেও বুঝিয়েও বুঝতে পারছে না তারা ভগার খালে ডুবে মরবে ভগার খালে মানে খাল তৈরি করেছেন এই যে পৃথিবী এর জল খাবে চাটনি খাবে এই ভগার খালে ডুবে মর এত কথা বুঝিয়েও যদি না পারলো তাহলে ভগার খালে আবার ডোব আবার আবার মর জন্মা পরপুরুষ বলতে প্রত্যেক জীবের অনন্তে যত জীব আছে সবার ঘটে ঘটে একই কৃষ্ণ গোবিন্দ বসে রয়েছেন আর কেউ বসে নেই আর স্বামী কথাটা যদি তুমি অ্যানালিটিক্যাল ব্যাখ্যা করো তাহলে দেখবে তুমি চমকে উঠবে স্বামী কাকে বলা হয় স্বামী যদি অ্যাকচুয়াল তুমি দেখো স্বামী কথার বিদ্যদ্রুড়ি ভিত্তিতে যে মানে হয় সেটা দেখলে তুমি অবাক হয়ে যাবে তাহলে বলবে জগতের কেউই স্বামী হতে পারেন যাদেরকে বিয়ে করছো তুমি কেউ স্বামী হতে পারেন সবার স্বামী যারা পুরুষদেরও ধারণ করেছে যারা সবার তো স্বামী কৃষ্ণ কেন জীব সকল ততঃষ্ঠা শক্তির ভেদাভেদ প্রকাশ ততষ্ঠা শক্তি তো তার শক্তি ভোক্তব সাজে না সেখানে বলা হচ্ছে প্রত্যেক জীবের হৃদয়ে কিন্তু কৃষ রয়েছে আর স্বামী বল হয় কাকে তিনি হলো স্বামী যেমনি আত্যান্তিক বিপদ থেকে আমাকে রক্ষা করতে পারে বোঝা গেল স্বামী কথার ব্যাখ্যা অল্প কথায় বললাম ব্যাখ্যা করতে গেলে অনেক সময় লাগবে তখন ভাগবত থেকে অন্য অন্য সব বলতে হবে হ্যাঁ গুরুত্ব সজ্জন হ্যাঁ ইত্যাদি শ্লোকের ব্যাখ্যা করতে হবে আমি করেছিলাম ভাগবতের তোলা আছে কার্তিক মাসে করা হয়েছিল সেটা শুনে দেখবে হ্যাঁ গুরুর্ না সজ্ঞা সস্যাৎ পিতা না সস্যাৎ পিতা না সস্যাৎ সাজ্জনী হ্যাঁ ন মৌচ এম বোঝা গেল কি বললাম ভাগবত প্রমাণ দিয়ে দিলাম গুরু না তাকে গুরুকে গুরু বলা যাবে না সে গুরু গুরু নয় সে গুরু গুরু নয় যে তোমাকে পরম বিপদ থেকে মৃত্যুর ভয় থেকে বাঁচাতে পারবে গুরু না সজ্জন সজ্জনও তুমি সজ্জন বলে আঁকড়ে হচ্ছে সে সজ্জন পদ নয় সে তোমার পিতা নয় সে তোমার মাতা নয় যদি তোমার সমুপে তমৃত্যুর বিপদের হাত থেকে বাঁচাতে পারে হ্যাঁ সে দৈব দেবতা দেবতা নয় হ্যাঁ সে পতি পতি নয় নমিতম ইনএল ইউ আর গোং টু ডাই টু ডু টু মরো আজ না কালকে তুমি মরবে ডেফিনেট রাজন ওই জন্য ভাগবত শোভনের ভাগবত যখন শুরু করা হয়েছিল তখন পরীক্ষিত মহারাজকে পরীক্ষিত মা মহা মহাভাগবত তথাপি তার অ্যাটেনশনটাকে পরিপূর্ণভাবে ভাগবতে রাখার জন্য সুখদেব গোস্বামী সুন্দরভাবে বলেছিলেন রাজন তুমি সর্বদা চিন্তা কর তম তু মরিশে ইতি অচিন্তয়। তুমি মরবে তুমি মরবে তুমি মরবে তুমি মরবে এক্ষুনি মরবে তুমি তুমি চিন্তা করো এটা যতক্ষণ না চিন্তা করবে ততক্ষণ তুমি গোপে তেল দিয়ে ঘুরবে বদ্ধজীবকে না ঠেঙালে একটু দুস্থ অবস্থায় না ফেললে কখনো তার চেতনা আসে না এই অনেক ধনী ব্যক্তিকে বিক্রি করে দেন ভগবান সব কেড়ে নেন তার না আসবার জন্য আসে না তবুও সাধুসঙ্গ করবে না বদ্ধজীবের স্বাভাবিক স্বভাব বদ্ধজীবের স্বাভাবিক স্বভাব তারা বাস্তব সাধুসঙ্গ থেকে দূরে থাকার চেষ্টা করে কেন যদি সাধুসঙ্গ করে ফেলে আর সংসারে গিয়ে ভালো লাগবে না ঐজন্য বলে বাবা বাবার দরকার নেই সাধুসঙ্গ যাবো না সাধুসঙ্গলে চেতনা চলে আসবে ওই জন্য মায়াদেবী কোনো কাউকে ছাড়ছেন না এমন এমনভাবে এমনভাবে তার পরিকল্পনা করেছেন যাতে বাস্তব সাধুর থেকে যত জগতের লোককে দূরে সরিয়ে রাখবেন যেখানে চিটিংবাস সাধু ধোকাবা সাধু সেখানে হাজার হাজার লোক গিয়ে প্রণামী দেবে হাজার হাজার লোক বে এরা বহুপাত বলেছেন তোমরাও দেখতে পারো যাও বৃন্দাবনে যাও বিভিন্ন জায়গায় ধোকাবাজ ধোকাবা সে নিজের নিজের নিজের শরীরের ভাবনা থেকেই বেরোতে পারবে কিন্তু সেই সবার কাছে পুজো পাচ্ছে সে পুজো দিচ্ছে মালা চড়াচ্ছে মহারাজ লক্ষ লক্ষ লোক কোটি কোটি টাকা মায়াদেবী তোমাকে এইভাবে ঠকাবে আর বাস্তব সাধু দেখা হলো তুমি চিনতে পারবে না কিভাবে চিনবে লম্বা কি বেঁচে ফর্সা কি কালো কিভাবে চিনবে সাধু চেনার পদ্ধতিকে পারবে পারবে না তোমাদের ক্ষমতাও নেই আসল সাধু তোমার কাছ থেকে বেরিয়ে চলে যাবে পরিচয় দেবে না কাজে সেখানে বলছেন স্বামী কথাটা আর ব্যাখ্যা বুঝতে পারলে স্বামী মানে হলো যে তোমার মৃত্যু ভয় থেকে তোমাকে বাঁচিয়ে দেবে সেই হচ্ছে বাস্তব স্বামী সেটা কে পারে ভগবান ছাড়া কেউ পারেন আর ভগবানের সেই বাণীটাই সাধুরা বলে বাস্তবিক সাধুরা বলছে কিন্তু ভগবত বাণী ভগবানের লীলা এগুলো অর্থাৎ ভগবানই নির্ভয় করে দেবেন হ্যাঁ এ তৎ নিবৃত্ত মানানাম ইচ্ছতাম অকুত ভয়ম যোগী নাম নিপুণ নির্ণতম হরের নাম একটু আগে বলেছিলাম পরীক্ষিত মহারাজ কে সুখদেব গোস্বামী এ তৎ নিবৃত্ত মানানাম ইচ্ছতাম অকুত ভয়ম যোগী নাম নিপুণ যদি বলো অল্টারনেটিভ বলো অল্টারনেটিভ নেই একটাই রাস্তা তোমাকে এই রাস্তা আসতেই হবে সেই জন্য সেখানে সেই পরীক্ষিত মহারাজ কে তার মনটাকে গাঢ় ভাবে ভাগবতের লাগাওয়ার জন্য সুখদেব গোস্বামী তুমি মরে যাবে রাজন মরি সে ইতি তুমি কনস্ট্যান্টলি চিন্তা করো দ্যাট ইউ আর টু ইউ অলওয়েজ থিং আর টু তুমি সবসময় চিন্তা করো তুমি মরে যাবে দেন ইউ ক্যান হ্যাভ টু এনজয় তোমার মধ্যে ভোগ করার প্রেসপ্রিয়া থাকবে না তখন তোমার এই অবস্থাটা হবে আর তখনই তোমার মন শান্ত না হলে ভাগবত কথা বাস্তবিক শোভন হবে। বাস্তবিক শোভনে বসলে আস্তে আস্তে মন যদি লেগে যায় ভালো আর তারপর যখন ভাগবত কথা বর্ণনা হয়ে গেল যখন সুখদেব গোস্বামী বলছেন আচ্ছা তাহলে আমি আসি ভাগবত কথা হয়ে গেল যখন চলে যাচ্ছেন তখন এবার বলে গেলেন যে রাজন তম তো মরিশে পশুবুদ্ধি ইমাম জহি তুমি মরে যাবে এটা পশু বুদ্ধি এটা ত্যাগ করি যখন ভাগবত কথা শুরু করেছিলে তখন বললে তুমি মরে যাবে তম তো মরেছে চিন্তা করো চিন্তা করো মরে যাবে মরে যাবে এখন ঠিক উল্টো কথা বলছে উল্টো বলছেন না এখন ঠিক বলেছেন তখনও ঠিক বলেছেন এখন ঠিক বলেছেন তখন ঠিক বলেছেন এই কারণে জীবের অ্যাটেনশানটাকে কারোভাবে নিয়ে আসার জন্য এইটা বলেছে তুমি মরে যাবে সত্যি জড়দেহ ভাবনা থাকলে মরে যাবে আর এখন তুমি ভাগবৎ ভবন করে ফেলেছ আর ভাগবত হলো অমৃত ভাগবৎ শ্রবণ করার পর আর কেউ মরে না তাই জন্য ঠিকই বলেছেন এখনো ঠিক বলেছেন তখনও ঠিক বলেছেন তম তো মরিস পশু বুদ্ধি এটা পশু বুদ্ধি তুমি কে বলবে নিয়েছ ভাগবতী মহাপুরাণ কোন গ্রন্থ নয় সাক্ষাৎকৃষ্ণ এবহি তমাদি দেবম পুরুষ পুরাণম তমাল বর্ণম সুহিতম অপার সংসার সমন্দ্র সেতু ভাজাম হে ভাগবত স্বরূপম ভাগবতের স্বরূপের সম্বন্ধে বলা হলো আমি বিস্তৃত ব্যাখ্যা করতে পারছি না তাহলে বৃন্দাবনে হরিণীগুলো তাদের স্বামীদের সঙ্গে এক সঙ্গে কৃষ্ণ পরমপুরুষকে দর্শন করছে তারা অশুয় প্রকাশ করে না আর গোপিকারা বিক্ষোভ করছেন আমরা যদি দেখতে চাই তার বলে পরপুরুষের দিকে তাকাচ্ছিস খান আরে কে পরপুরুষ পরপুরুষ তো কেউ নয় কৃষ্ণ তো স্বয়ং সবার ভেতরে রয়েছে সেই জন্যই পরীক্ষিত মহারাজ জগৎবাসীর চেতনার জন্য একটা প্রশ্ন করেছিলেন এই প্রশ্নটা হওয়া উচিত নালে আমি তো কোনোটাই গোপন লীলা আমি উত্থাপন করব না তাহলে গুরুবর্গ উপর থেকে আমাকে ঝেঁটা মারবেন আমি গোপন লীলায় বদ্ধজীবীর কাছে কি বলবো খালি চাচ করে যাব আমি যে যাতে তোমাদের মিসকনসেপশান ভুল ধারণা এতদিনের দুর্গন্ধ এটা যেন দূষিত রেক্টিফাই হয় পরীক্ষিত মহারাজ সমস্ত জগৎবাসীর তরফ থেকে প্রশ্ন করেছিলেন জগৎবাসী যেটা নিন্দা করে কৃষ্ণকে ধরতে পারে না কৃষ্ণ পরম পুরুষ অনন্ত ব্রহ্মাণ্ডে কৃষ্ণ ছাড়া কৃপাময় কেউ নেই সেই জন্য পরীক্ষিত মহারাজ করেছিলেন রাসেতে সেই প্রশ্ন তুলেছিলেন হ্যাঁ আত্মকাম যদি কৃতবান বৈযুগপসেতম আত্মকাম যদিহী কৃতবান বৈযুগপসেতম ডেফিনেটলি নিশ্চিত মেব কৃষ্ণ আত্মারাম স্বয়ং ভগবান তিনি কেন এরকম নোংরা কাজ করলেন পরীক্ষিত মহারাজে কী নোংরা কাজ করলো আবার তার পাশের উত্তরগুলো আমি বলব তখন তুমি বুঝতে পারবে তখন যখন বুঝে যাবে তখন বুঝবে না কোনোটাই দূষিত কাজ ছিল না তোমার চোখে দূষিত যেহেতু তোমার মায়াময় দৃষ্টি কৃষ্ণ ভগবান অনন্ত ব্রহ্মাণ্ডের পতি স্বামী তিনি কোন অন্যায় করেননি পরীক্ষিত মহারাজ খালি জগৎবাসীকে এই কোয়েশ্চেন না রাখলে একটা এভিডেন্ট ডকুমেন্ট রয়ে যাবে তাহলে জগৎবাসীর তরফ থেকে আমরা উত্থাপন করব পরীক্ষিত মহারাজ এই প্রশ্ন করেছেন যে আত্মকাম যদিপতিহী কৃতবান বৈযুগুপসিতম ধর্ম সংস্থাপনার্থায়সমায় ইতর স্বচ্ছ অবতীর্ণ হি ভগবান ভগবান কি জন্য অবতীর্ণ হয়েছেন ধর্ম সংস্থাপনার্থায়ও হ্যাঁ আর প্রসমায় ইতরস্ব ছ ধর্মের যে বিপরীত ইতর সেটাকে প্রশমন করবেন আর নিজেই কেন এরকম করলেন বলে কি যে মহারাজ কি দোষটা করল তোমার কাছে বলে এই দোষ বলে না এগুলো দোষ নয় এগুলো অনন্ত ব্রহ্মাণ্ডে জুড়ে ভগবান যে খেলা করছেন এটা সব আনন্দময় ভগবানের আশ্চর্য বিলাস এগুলো কিছু না আমি আগেও বলেছি ভগবানের যত অনন্ত ব্রহ্মাণ্ড যদি যে প্রভাব আছে ঐশ্বর্যস্য সমগ্রস্ব বীর্যস্ব যশসশ্রীয় জ্ঞান বৈরাগ্যশ্চৈ সর ইতি ভগ ইঙ্গানা এই যত অনন্ত ব্রহ্মাণ্ডে অনন্ত ব্রহ্মাণ্ডে অনন্ত ব্রহ্মাণ্ডের বাইরে পরজগতে জগতে যত জ্ঞান আছে তার সমস্ত জ্ঞানের ভান্ডার হল কৃষ্ণ হে রাজ আদি কবো মুহন্ত যথা বিময় নিরস্ত ধান্তুহক সত্যম পরম ধীমহি সত্যম পরম ধীমহি এখানেও বলছেন তিনি হচ্ছেন সেই সত্য বস্তু তিনি হচ্ছেন জ্ঞানময় সরাট তাহলে জ্ঞান যাকে বলো তার সম্পূর্ণ প্রকাশ কৃষ্ণই কৃষ্ণ ছাড়া জ্ঞান বলে কিছু নেই অনন্ত ব্রহ্মাণ্ড আর ব্রহ্মাণ্ডের বাই চির জগতে ঐশ্বর্যস্য সমগ্রস্য ইনফিনিটি ব্রহ্মাণ্ড এবং চির জগৎ একপাত বিভূতি এটা এই অনন্ত ব্রহ্মাণ্ডের একপাত বিভূতি এর বাইরে চির জগতে যে আছে আরো ত্রিপাত বিভূতি সমস্ত কমপ্লিট ঐশ্বর্য কৃষ্ণের একাচ্ছত্ব অধিপতি কৃষ্ণ ইজ দ্য অনলি সোর্স অব অল অফলিয়েন্সেস অল নলেজ টোটাল সমস্ত যত জ্ঞান আছে যত ঐশ্বর্য আছে ঐশ্বর্যস্য সমগ্রস্য বীর্য প্রতাপ বল যা কিছু আছে কৃষ্ণ তোমার কি বীর্য আছে তোমার কি বীর্য আছে কি কি করতে পারো তুমি সমস্ত কিছুকে তুরি দিয়ে কৃষ্ণ চালাচ্ছেন বীর্য জশ জাকি কিছু যশ সব কৃষ্ণ বৈরাগ্য যা কিছু ইনফিনিটি ব্রহ্মাণ্ডে বৈরাগ্য যা কিছু আছে কৃষ্ণের একাচ্ছত্ব অধিপতি কৃষ্ণ এরকম রুকিণীর সঙ্গে আলোচনা করতে করতে ওখানে বোঝেন হাস হাসি ঠাট্টা করতে করতে বলেছেন দ্বারকালীরা দেখব কবে দেখবে জীবন তো চলেই গেল সেখানে বলছেন রুক্কিণীর সঙ্গে রুক্িণীকে বলছেন রুক্কিণী আমি হচ্ছে নিষ্কিঞ্চন বুঝলে তুমি নিষ্কিঞ্চন হ্যাঁ আমি নিষ্কিঞ্চন অহম নিষ্কিঞ্চনও জনই প্রিয় আমি নিষ্কিঞ্চন নিজে আর আমি নিষ্কিঞ্চন জনের প্রিয় হই যারা নিষ্কিঞ্চন তারা আমি ভালো তুমি আবার নিষ্কিঞ্চন হলে কি করে বাবা তোমার তো অনন্ত ঐশ্বর্যর মধ্যে বসে রয়েছে বলে হলে কি হবে আমি এইসব আমি গায়ে মা কি না আমার ঐশ্বর্য একটাই সেটা হচ্ছে রাধারানীর চরণ এটা আর মানে বুঝবে না এর অর্থ বুঝতে গেলে তোমাকে কোটি কোটি জন্ম জন্মগ্রহণ করতে হবে এবং গৌড়ীয় মঠে এন্ট্রেন্স যদি হয় কোটি কোটি জন্মের পরে যদি কোনো মতে বাই চান্স তোমার গৌরী মঠে এন্ট্রি হয়ে যায় এন্ট্রি যদি বাস্তব হয় তাহলে তুমি এর ভেতরে যে অগাত সম্পত্তি এমএস ট্রেজার ইউ ক্যান সি দেন ইফ ইউ ক্যান এন্টার ইন্টু গৌরী মঠ গৌরী মঠে ঢুকে পড়তে পারো সেখানে বিন্দা দিব্য বৃন্দাবনকল্প্রমাদ রত্ন সিংহাসনস্থ সেখানে রূপকো সিংপাদের যে বৈভব রাধাগোবিন্দের সেবা চলছে সখী মঞ্জুরি সব তুমি অবাক হই হ্যাঁ বাইরে গাছপালা দিয়ে ভর্তি কিছু নেই কিছু গৌ আর সেখানে খড়কুটো রয়েছে বৈকুণ্ঠের একটা বৈকুণ্ঠ সমগ্র বৈকুণ্ঠে যা ঐশ্বর্য আছে বৃন্দাবনের একটা কণায় সেগুলো পড়ে থাকে জঞ্জালের মতো মহাপৌ বলেছেন প্রমাণ দিয়েছেন বৈকুণ্ঠের যে ঐশ্বর্য লক্ষ্মী ভোগ করেন লক্ষ্মী যে জগৎকে দেন অনন্ত সেই বৈভবগুলোকে যদি জড় করে বৃন্দাবনে রাখায় মনে হয় বৃন্দাবনে কোণে একটা পকেটে পরে রয়েছে একটা জঞ্জ একটা কোণে এই যে এখন ঝাঁট দিয়ে জঞ্জাল জড়ো করো তাহলে বৃন্দাবনে এবার কী বস্তু দেখো সাক্ষাৎ নন্দনন্দন কৃষ্ণ ভগবান তার সেই স্থান সেখানে যে ঐশ্বর্য সেটা তুমি তাহলে ভগবানের যে বৈরাগ্য সেটি হচ্ছে চরম বৈরাগ্য তার যে নিজ শক্তিগণকে নিয়ে যে স্বরূপশক্তি নিজের যে স্বরূপ শক্তিগণকে নিয়ে যে বিলাস করছেন তোমার মনে হচ্ছে যেন মেয়ে ছেলে নিয়ে বিলাস করছে তা নয় নিজের স্বরূপ শক্তি নিজের স্বরূপ শক্তিকে বাইরে প্রকাশ করে শত কোটি গোপিকাকে নিয়ে তিনি বিলাস করেছেন তোমার মনে হয় যেন মেয়ে ছেলে তোমার দুর্গন্ধ ভাবনা তা তুমি ওইটা ভাবছো ওরা কেউ রক্ত মানুষ নয় আমি একটা উদাহরণ বাধ্য হয়ে দিতে হচ্ছে এসভায় এখন আজকে অত্যন্ত কম লোক তারা যদি সব শুনতেন তাহলে অবাক হয়ে যেতেন আমি একটা উদাহরণ দিচ্ছি তোমাকে এই উদাহরণটাই যদি মাথা একটু ঢোকে তাহলে আমি কি বলতে যে সমস্ত ক্লিয়ার হবে কিছুটা সেটা কি আমি বলতে চাইছি যে শরীর থেকে যদি আত্মা বেরিয়ে যায় তাহলে শরীরটাকে কি তুমি ঘরে রাখবে রাখবে না ফেলে দেবে তাহলে উপনিষদ যেটা বলেছে আত্মা বা আরে দ্রষ্টব্য শ্রতব্য নির্বাসিতব্য উপনিষদ বলছে আত্মার সম্বন্ধেই আত্মার সম্বন্ধেই হে গার্গি হে মৈত্রী কাতায়নিকে বলছেন যে আত্মার সম্বন্ধেই আত্মার সম্বন্ধেই এই দেহ একে অপরের প্রিয় হয় বোঝা গেল তুমি যে স্বামীকে ভালোবাসো তুমিকে বাচ্চাটাকে ভালোবাসো বাচ্চাটাকে ভালোবাসো স্বামীকে ভালোবাসো আত্মাটা আছে বলেই তো ভালোবাসো ভালোবাসো না যখন স্বামী চলে গেলো তখন কি আর ঘরে রেখেছিলেন তাহলে বাস্তবিক কাকে ভালোবেসেছিল এবার বুকে হাত দিয়ে বলো তো তার আত্মাটাকে ভালোবেসেছিল আত্মা না থেকে বলে কোনো রস প্রবাহিত হবে না তাহলে উপনিষদ ঠিক কথা বলছেন আত্মা বা আরে দ্রষ্টব্য সতব্য নিরিধা আত্মা বা আরে আত্মার সম্বন্ধেই জগৎবাস একে অপরের প্রিয় হয় বন্ধু হয় শত্রু হয় যা কিছু আত্মার সম্বন্ধে এবার কৃষ্ণ সম্বন্ধে আলোচনা করতে গেলে তোমাকে প্রথমে এবার শুনে রাখো কান খুলে ভুলে গেলে হবে না উপনিষদ এবং গীতাতেও ভগবান বলেছেন কি বলছেন ভাগবত বলছেন বালগ্র ভাগস্য বালগ্র ভাগস্যস্ব সতধা কল্পিত আছে সেই টিপস টাকে হান্ড্রেড পার্ট করো ওয়ান টিপস অফ ইউর হেয়ার হ্যাঁ ইউ উইল হ্যাভ টু ডিভাইড এড ইন হান্ড্রেড পার্টস বোঝা গেল কি বললাম তোমার বালগ্র ভাগ্যি বলে একটা ফুলিঙ্গ এইটুকু মাত্র আর এতে তুমি এত বড় কাজ কর দেখে লব তোমাকে আমার সঙ্গে করলে বলছে দেখে নেব ওকে কি দেখে তার ঠিক নেই আর একটা হাতি তার কত বল শরীর আর ওই দেখে ওই কিন্তু ওইটুকু আত্মা ওর ভেতর হাতিটার কত বল সিংহের কত বল তার বলছে ওই আত্মা এক একটা দেহেতে প্রবেশ করে সেই দেহের অনুপাতে শক্তি প্রকাশ করছে কিন্তু ওই আত্মা রয়েছে কিন্তু কৃষ্ণর দিকে যখন তাকাবে কৃষ্ণর দিকে কনসেপশানটা সম্পূর্ণ রিভার্স হয়ে যায় আমার কথাটা মন দিয়ে শোনার চেষ্টা করো তাহলে জীবনে পর্যন্ত গুমুত খেতে হবে না এই বিষ্ঠামুত আর খেতে হবে একটা কথা বুঝে না সেটা কি যে কৃষ্ণের যে শরীরটা দেখছো গোপাল বালগোপাল দাঁড়িয়ে রয়েছে এই ভগবানের প্রত্যেকটা নখ থেকে করে চুলের কোনা পর্যন্ত সব তোমার এই যে চিঙ্গারি বলেছে একটা কোনা তোমার ভেতরে ঢুকে রয়েছে আত্মা হ্যাঁ সেইটার জন্য তোমার শরীরে এই পোকা শরীরটার কোনো দাম নেই ওই যে ছোট আত্মা যেটাকে দেখা যায় না যেটা বৈজ্ঞানিকরা বলছেন ফোটোন কণা লাইট পার্টিকেল ফোটন কণা বলছেন বৈজ্ঞানিক তার থেকেও কম ওর তো অনেক তারও একটা একটা অ্যাটমেরও একটা এ পাওয়া যায় সাইজ পাওয়া যায় হ্যাঁ টেন টু দার মিলিগ্রাম একটা তাহলে কল্পনা করো এবার তাহলে এই যে আত্মা বলা হয়েছে এইটা তোমার শরীরে একটা সংজ্ঞা দ্যাট ইজ ডেফিনেশন অফ ইয়ার ম্যাটেরিয়াল বডি হ্যাঁ ইফ দ্য স্প্রিট ইজ গন ফ্রম ইয়র বডি দেন ইউর বডি বি ক্যান এ মেটেরিয়াল অবজেক্ট নাথিং এলস হ্যাঁ তোমার বডিটা কি হয়ে যাবে একটা জড়ো সব জড়ো বিষয় জঙ্গল তাড়াতাড়ি এরকম আছে স্বামী স্ত্রীতে একসঙ্গে বসে কপি খায় একসঙ্গে সব কিছু তুমি আমার আমি তোমার বা বা বুড়ো হয়ে গেছে মরতে চললো ষাট বছর বয়স হ্যাঁ ইস অ্যারাউন্ড সিক্সটি হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ হ্যাঁ দে going to a nice place to enjoy. আর ট্রেনেতে টিকিট কেটেছে বুঝলে এসি সুন্দর বাবা কি ট্রেনের নাম বাবা আমি নামও বলতে পারি না সেই ট্রেনের টিকিট খেয়ে হায়দ্রাবাদে উঠেছে ট্রেনে ট্রেনে উঠে মিনিট বাকি ট্রেন ছাড়বে ভারতী আমার আমার জ্যেষ্ঠ গুরু ভারতী মহারাজ ভারতী মারা বলে মহারাজ কি বলবো ট্রেনটা ছাড়বে আর বুড়ো হাটপেল করে গেল বুড়ো হাটপেল এ বুড়ি কি করে বুড়ি এবার কি করে চারিদিকে চেন তো এখন তো ট্রেন চলছে না চারিদিকে হই হয়ে পড়ে গেলো রেলওয়ে পুলিশ এলো অ্যাম্বুলেন্স এলো বুড়োকে না বানো বুড়িও টিকিট ফিকিট নিয়ে নেয় বললো জিনিসপত্র জলের ড্রাম চাটনি আচার কত কিছু নিয়ে উঠেছিল তাদের আরে ওগো এটাও নিয়ে নাও কেন ওখানে যদি আচার না পাওয়া যায় রুটি দিয়ে কী খাবো নিয়ে নাও সব নিয়ে নিল শেষে কি হলো হাট ফেল আর বুড়ো তখন আত্মীয় স্বজনকে রিং করা হলো তাও ছুটে এলো স্টেশনে এসে তারা বলছে চলো এনাকে ফ্ল্যাটে নিয়ে যায় তোমার বুড়ি বলছে না ফ্ল্যাটে নিতে হবে না জাম যাবে জাম এবার বোঝ কিরাম চলে যাবে ঘাট ডাইরেক্টলি উই মাস্ট গোয়ার ইউ নিড নট টেক ইট টু আওয়ার ফ্ল্যাট এসেছে জাম আছে এখানে যেতে হবে না এবার তোমাদের ভালোবাসা বোঝো কিন্তু কৃষ্ণের সঙ্গে ভালোবাসা স্যালাম করলে হবে না কৃষ্ণের সঙ্গে ভালোবাসা অ্যাপ্রোপিয়েট করতে হবে চিটিংবাজি সাধুদের সঙ্গে চলবে না ও ঠিক বুঝতে হবে থাকা নেবে ই কী মত নিয়ে এসছে ঠিক সেই জন্য বলছেন তাহলে এবার বুঝে দেখো কৃষ্ণের সমস্ত কিছু ভালো করে শোনা বাড়ি বা কিন্তু ভাইটাল কথা যে আত্মাটা তোমার মধ্যে থেকে এত বড কাজকর্ম প্রকাশ করেছিল আর কৃষ্ণের মধ্যে সমস্ত কিছু কৃষ্ণের নোখ থেকে আরম্ভ করে চুল পর্যন্ত সব ওই উপাদানে কনস্টিটুয়েন্ট কৃষ্ণের যে উপাদানটা শরীরের যা কিছু সবচিত সবচিত আনন্দ এবার বোঝা গেল কী বললাম তোমার যে আত্মাটা ভালো করে হ্যাঁ বলো তোমার যে আত্মাটা রয়েছে কৃষ্ণের সরু শরীর চেয়ে ওটা যে ধাম আছে কৃষ্ণের নাম পরিকর বৈশিষ্ট্য যশোধামা নন্দবাবা সব ওই চিতশক্তি বোঝা গেলো না কি বললাম যে ধুলিকোনাগুলো বৃন্দাবনে পড়ে রয়েছে বৃন্দাবনে নবদ্বীপে ওগুলো সব চিৎ ওগুলো হচ্ছে তন গেল কি বললাম কিছু বোঝা গেল না অল্প বোঝা গেল সমস্ত কিছু মানে বৃন্দাবন অপ্রাকৃত ধামের অপ্রাকৃত ভগবানের যা কিছু প্রকাশ তার শরীর থেকে আরম্ভ করে তার পরিকর বৈশিষ্ট্য থেকে আরম্ভ করে যা কিছু বিলাস হচ্ছে গাছপালা ধুলি কণা ধামে সব কিছু সেম কনস্টিচুয়েন্ট এজ ইয়র স্পিরিট ইজ দেয়ার ইনসাইড ইউর তোমার ভেতরে যে আত্মাটা আছে কৃষ্ণ হোল বডি এই জন্য বিগ্রহ আর এখানে পাখিগণ বলেছিলাম কালকে পাখিগণ মৌনবত ধারণ করেছেন মুনি হয়ে গেছেন সেটা আজকে এই চ্যাপ্টারকে ক্রস করব। একটু সময় লাগুক আজকে হোক আজকে লোক কম আজকে শান্তি আছে বেশি সেই বলছেন হ্যাঁ এখানে বলছেন পাখিগুলো গাছে মুনি হয়ে গেছে সব মৌনও ধারণ করি বোবা হয়ে গেছে কৃষ্ণের বংশীধ্বনি কানে এসছে কালকে বলেছিলাম একটুখানি আজকে আর বিস্তৃত ব্যাখ্যা করব না পাখিগুলো ধারণ করেছেন মৌন করে চোখ বুঝে ফেলেছেন সবে মাত্র গাছ থেকে পাতাগুলো ছোট ছোট কচি পাতা সেগুলো নিয়েছেন ঠোকর মেরেছেন খাবে বলেন সঙ্গে সঙ্গে যেই বংশীধ্বনি কৃষ্ণ করেছেন সেই বংশীধ্বনি যেই কানে গেছে পাখিগুলো চোখগুলো কেউ বুঝে ফেলেছেন কেউবা বা যে যদি তাকিয়ে আছেন কৃষ্ণের দিকে তাকিয়ে রয়েছেন আর যে তদুদিত সেখান থেকে যে তদুদিত করবেন গীতম সেই গীত শুনে পাগল হয়ে গেছে আর কোন মনে হচ্ছে লিখিত চিত্ত মেয়ে আসতে মানে মানে হচ্ছে একটা ছবি এঁকে রেখেছে কোন একটা আর্টিস্ট ফাইন আর্টিস্ট ছবি এঁকে রেখেছে কেউ নড়ছে না গৌমাতাগুলো তারা রয়েছে তার বাছুরগুলো স্তনেতে মুখ দিয়ে এরকমভাবে দুধ পান করছিল যেই কৃষ্ণের কৃষ্ণের বেনু ধ্বনি এসছেন কানে সঙ্গে দুধ পান বন্ধ করে নিয়ে কানটাকে এরকম খালা কানগুলোকে গ্লাস বলা হচ্ছে এই গ্লাসের মধ্যে রসগুলোকে কৃষ্ণের বেনুগীত এই রস নিয়ে এরমভাবে পান করছে গৌমাতাগুলো এরম কানটাকে খালা করে দিচ্ছে এইভাবে বৃন্দাবন অপ্রাকৃত আমি কিছু বলতে পারলাম না এই জন্য দুঃখিত অনেক বর্ণনা ছিল এবার বলে আমি কৃষ্ণ চরণ পরশ প্রমোদ মানম তনতি সহ গো গন পানীয় সূর্যবশ কদর কন্দমই কি বলছেন সে গিরাজ হচ্ছে কৃষ্ণের সেবকদের মধ্যে বর্জ্য গিরাজ বর্জ আচার্য বর্জ বলুন গিরাজ বর্জ্য কেন এই গিরি রাজ সর্বত ভাবে কৃষ্ণের লীলা পুষ্টি করেছিলেন কৃষ্ণের লীলা এমনভাবে পুষ্টি করেছিলেন গিরিরাজটা না থাকলে পরে রাধারানী যখন নিত্যধান থেকে এখানে আসবেন তখন কৃষ্ণ পরিজন ওগো তোমাকে একটু যেতে হবে বলো না আমি যেতে পারবো না যেখানে গোবর্ধন নেই যেখানে যমুনা নেই তত্র নমে মনম সুখম আমার সেখানে সুখ হয় না কৃষ্ণ পরিজন সব যাবে তোমার চিন্তা নেই গোবর্ধন থেকে আরামগুলো সব পাঠিয়ে দেবো ওখানেও থাকবে এখানেও থাকবে অপ্রাকৃতিক জগতে এরামই হয় ওখান থেকে চলে এলে সে গোবর্ধন অভাবই যাবে না অপ্রাকৃতিক জগতে এটাই বলেছিলাম আমি এসব কথা সেই বৃন্দাবন সর্বতভাবে কৃষ্ণের সেবা করেছিল গৌগণকে বিচরণ করেছিলেন হ্যাঁ পার্বতকে ভূধর বলা হয় বৃষ্টিকে আকর্ষণ করেছিলেন সেখানে যা কিছু কৃষিকর্ম গৌমাতাগুলোকে বিচরণ করানো তারপর তার যে কন্দর কন্দর মানে গুহা সেই গুহাতে কৃষ্ণ বিশ্রাম নিতেন আবার রাধারানী কোন কোনো সময় কৃষ্ণকে গান শেখাতেন বিনা নিয়ে গান শেখাতেন কোন কোন সখীকে কৃষ্ণকে আজকে এই গান শোনানো হবে এটা শিখে না ভালো করে সখী হলে এই গুহার ভেতরে শেখাতেন বিনা নিয়ে সুন্দরভাবে আর সেখানে কৃষ্ণ রোদ পেলে বিশ্রাম করতেন কখনো কখনো সেখানে যদি তোমার কন্দমূল আছে কন্দমূল মানে ভেতরে কন্দমূল পাওয়া যায় সাঁকালু যা সাঁকালু যেমন মাটির তলা থেকে বার করো সেরকম কন্দমূল আছে মিষ্টি খেতে অপূর্ব চিনির মতো মিষ্টি সেগুলোকে খুঁড়ে বার করে সেগুলোকে কেটে কেটে অমান্য করে খাওয়া যায় অপূর্ব মিষ্টি কে কন্দমূল খেয়েছে কিনা জানি না হিমালয় বা অন্য অন্য জায়গাতে কোনো কোনো সাধু কলকাতায় আনত আমি ছোটোবেলায় খেয়েছি সেখানে বলছেন আবার ঝর্ণা ছিল এখন গিরিরাজকে দেখতে পাচ্ছ না গিরিরাজের যে আয়তন ছিল বললে তোমার মাথাটা এক্ষুনি ঘুরবে গিরিরাজের যে ছায়া গিরিরাজের যে যখন সূর্য অস্ত যেত পশ্চিম দিকে তখন গিরিরাজের ছায়াটা ভূতেশ্বরে বোঝা গেল না কিছু মথুরার যে ভূতেশ্বর কুড়ি চব্বিশ কিলোমিটার দূর সেখানে ভূতেশ্বরে ওই গিরিরাজের চূড়া ছায়াটা ওইখানে যেত বোঝা গেল এবার ভূতেশ্বর এখন গিরিরাজ আস্তে আস্তে নিচে চলে যাচ্ছেন বলেছেন অভিশাপ অগস্ট প্লস্তমণি সেখানে চলেই যাচ্ছেন তলায় গিরিরাজ চড়া এবং লম্বাতে কত ছিল শুনলেই পাগল হয়ে যাবে এই গিরিরাজ যখন নন্দগ্রামে ছিল সেখান পর্যন্ত চলে যেত এত লম্বা এত চড়া গিরিরাজ এর মধ্যে গেউ চালাতেন আর গিরিরাজকে বলা হচ্ছে সবচেয়ে শ্রেষ্ঠ সেবক বলা হচ্ছে সেখানে কৃষ্ণের বিভিন্ন সেবা করেছিলেন শুধু কন্দবল নয় বৃষ্টির সময় বৃষ্টির সময় আশ্রয় দিয়েছিলেন বৃষ্টিকে মেঘকে আকর্ষণ করেছিলেন বিভিন্ন বৃন্দাবনের অপ্রাকৃত শোভা বিস্তার করেছিলেন এইভাবে বেনুগীতার সামান্য কিছু আমি আলোচনা করলাম দা বৃংশ অধ্যায় সে সুখবাচ সেখানে যে ভগবানের যে অপ্রাকৃত বিলাস আছে সেগুলো খালি আমি স্পর্শ করে যাব। খালি ভ্রান্তি ধারণাটাকে কাটিয়ে দেওয়ার জন্য যখন ভগবানের যে লীলা তোমরা শুনে থাকো কুৎসিত কুৎসিত ব্যাখ্যা তোমরা করে থাকো সেটা নয় ভগবানের যে বস্ত্রহরণ লীলা সেটাকে বলা চিরহরণ চিরহরণ বলা হয় যখন ভগবান শ্রীকৃষ্ণ মাত্র ছ বছর বয়স ছিল সেই ছ বছর বয়স এবং ছোটো ছোট বালিকারা যাচ্ছিলেন গোবজগি বলা হচ্ছে তাদের কাউ সাড়ে চার বছর পাঁচ বছর বয়স ছিল এই ছোট্ট তারা কৃষ্ণকে প্রাপ্তির জন্য সংকল্প করেছিলেন কাত্তায়নি দেবীর পূজা যমুনার মাটি দিয়ে কাত্তায়নি তৈরি করেছিলেন হেমন্ত মাসে এবং কাত্তায়নিকে তৈরি করে পূজা করেছিলেন এবং তারা হাত করে বলেছিলেন কাত্তায়নি দেবীকে আহ্বান করেছিলেন প্রেমেতে কাত্তায়নী মহামায় মহাদেবী নদীশ্বরী নন্দগোপ ও সুতম দেবী পতিন মে করুথে নহা আমাদের যেন স্বামী হয় কৃষ্ণ বোঝা গেল তাহলে তোমারও কিন্তু এই প্রার্থনা করা দরকার তোমার স্বামী জড় জগতের পারবে না মীরা বলে মীরা কাকে বিয়ে করবি বলে গিরিধারী লালকে হ্যাঁ গিরিধারিকে গিরিধারী লালকে বিয়ে করবি মুখ বাচ্চা বয়সে এইটুকু একটা বরকনে যাচ্ছে বরকনে বাজনা বাজিয়ে যাদের ধুমধাম ব্যায়াম পাটি বাজছে কত ঘোড়া ফোঁড়া মীরা দাঁড়িয়েছে বাচ্চা গুরুজনের হাত ধরে ওকে ঠাট্টা করে বলছে তুই কাকে বিয়ে করবি বলে আমি আমি গিরিধারী লালকে বিয়ে করব কৃষ্ণকে ওই ছোট থেকে ওই মাথায় জোর করে বিয়েতেই ছিল কিন্তু সে স্বামী থাকেনি আর তার ভক্তি থেকে তাকে ছেড়েই দিয়েছিল বাবা মরেও গেছিল যাই হোক মীরা প্রসঙ্গে আমরা গৌরী মঠে এই জন্য তুলি না যে তিনি রাধারানী আনুগত্য করেন এই একটাই কারণ আর কিছু না সেই জন্য তিনি মেরা তো গিরধারী লাল দুস রানা সব সবসময়ই গাইছেন নন্দনন্দন কৃষ্ণের ভজন করার চেষ্টা করেছেন কিন্তু দেহ সময় নন্দনন্দন কৃষ্ণকে পাইনি দেহ যখন ছাড়ল তখন নন্দনন্দন কৃষ্ণকে পেল না সারা জীবন কিন্তু নন্দনন্দন কৃষ্ণকেই দেখেছে কিন্তু দিল না সেই স্বরূপে সেই স্বরূপে পেতে পারলো না কারণ কি রাধারানী আনুগত্য করেন এই গোপীগাগণে সেই জন্য লক্ষ্মীদেবও পায় না মীরাদেবী তো পেলই না মীরাদেবী দ্বারকাধীশে মিলে গেল দ্বারকাধীশে সিদ্ধি পেল তুই চিন্তা কর সারা জীবন মেরা তো গির্ধারী লাল দুস বৃন্দাবনই ভজন করল কি তার হৃদয়ের খালি ভাবনাটা অন্যরকম থাকায় চলে গেল ওখানে দ্বারকাধীশে ওই গতি পেলো না গোপিকাগণের গতি দেওয়া হবে সুদূর ল। যেখানে উদ্ধব জী ব্রহ্মা পাগলের মতো চাইছেন আশা মহ চরণু বৃন্দাবনে কিমলতা এটা হচ্ছে উদ্ধবজির প্রার্থনা ব্রহ্মা বলেছেন যে বৃন্দাবনে যদি গুলমলতা করে জন্মগ্রহণ করি তাহলে গোপিকাগঞ্জ চলে যাবে একটা ধুলো যদি আমার মাথায় পরে তালি হয়ে যায় এবার তুমি বুঝতে পারছো না সেই পরম চেতনময় আনন্দময় বৃন্দাবনের অবস্থাটা কীরকম তুমি যদি জানতে পারো তাহলে তোমার আর এই জগতে থাকতে ইচ্ছে করবে না মনে হবে বৃন্দাবনে চলে যাই ভগবানের সঙ্গে বিলাস করি সেই জন্য বলছেন এখানে চিরহরণ সম্বন্ধে দুটো একটা কথা বলে শেষ করবো চিরহরণ কথাটা বেদান্ততে ব্যাখ্যা করেছেন চির চির মানে হলো জীবের ভেতরে যে সংস্কারটা রয়েছে আবরণ রয়েছে সেটাকে হরণ করে নেওয়া ওটা একটা আবরণ কাপড় জীবাত্মার বাইরে যে গ্রভ বডি তারপর বডি রয়েছে ফার্স্ট এটা মেটেরিয়াল বডি এটা জড় পঞ্চভৌতিক শরীর তার ভেতরে আরেকটা শরীর রয়েছে সেটা বলে স্যাটেল বডি সূক্ষ্ম শরীর সেটাকে বলে কারণ শরীর বলা হয় ওই কারণ শরীর তোমাকে ঘর ধরে অন্ন জনিত নিয়ে যাবে বোঝা গেল কি বললাম ওই যে কারণ শরীর কারণ শরীর তোমাকে এই সংস্কার নিয়ে আবার ঘাড় এরম টিব্বে নিয়ে অন্য। জন্ম দিয়ে দেবে ওই জন্য বেঁচে থাকতে থাকতে তোমাকে ভজন করে কারণ শরীরটাকে র্যাপচার করতে হবে বোঝা গেল কী বললাম কারণ শরীরকে যদি এ শরীর থাকতে থাকতে র্যাপচার করতে না পারো তাহলে কিন্তু তোমার আল্টিমেট লাভ হবে না তুমি ঠকে গেলে আবার কিন্তু তোমার জন্ম হবে হ্যাঁ কী বললাম বুঝতে পেরেছ ওই কারণ শরীরটাকে র্যাপচার করতে গেলে কী পা লাগে তুমি নিজের চেষ্টা পারবে না নিজের চেষ্টা তুমি পারবে না সেই জন্য কৃপা নিতে হবে সাধুগুরু বৈষ্ণবের আর চিরহরণ এটা শুনে রাখো এটা উদাহরণ দিয়ে বলা হলো আমি বললাম এটা গোপিকাগণের যে লজ্জাটুকু আছে সেটাকেও আমাকে দিয়ে দাও তুমি লজ্জাটুকু যদি নিজের আমার রিজার্ভ করে রাখো তালেও হবে না বোঝা গেল কি বললাম এটা হচ্ছে সৎ আর কুৎসিত কামুক ব্যক্তিগণ বাজারে অনেক ব্যাখ্যা করে তোমাদের পকেট কাটবে পয়সা প্রণামী দেবে থালার মধ্যে তারা এইসব ব্যাখ্যা করবেন কুৎসিত তোমাকে কুৎসিত ব্যাখ্যা করবে তোমা তারা এরখম ব্যাখ্যা করবে সেখানে বলছেন তোমার আর জেনে রাখবে এই যে কাতি মহাযুগেন্দ্রে যে নন্দগুপ্ত সুতন্দী প্রতিমে ক্রুত নম এ এবং এই যে হেমন্ত মাসে এরা যে ব্রত আচরণ করেছিল এর মধ্যে ছিলেন না অন্ন গোপিকারা ছিলেন যাই হোক এগুলো পুরান ধরে সব আছে ললিতা বিশাখা এরা যে আছেন এরা সব ছিলেন না অন্য সব গোপিকারা ছিলেন তারা গোপিকাগণের মধ্যে পররা পররা আছেন অনরুরা আছেন যারা যাদের বিবাহ হয়নি তারা আবার যাদের বিবাহ হয়েছে তারাই এবার তোমাদের কিন্তু মাথার কনফিউশন লাগবে এই আবার কি কথা রে পাব পরকিয়া ভাবেই যা রসেরও উল্লাস যেখানে গোলকবৃন্দাবন সেখানে রাধারানীর কোনো স্বামী নেই আয়ান বলে কেউ নেই বোঝা গেল আমার কথাটা বুঝতে পাচ্ছেন। গোলক বৃন্দাবন যেখানে আছে সেখান থেকে যে বৃন্দাবন এখানে নেমেছেন এখানে আয়ন বলে কোনো একটা ব্যক্তিত্ব থাকবে পার্সোনালিটি বোঝা গেল না আমার কথাটা ভালো করে বোঝবার চেষ্টা করো এখানে আয়ন থাকবে জটিলা কুটিলা থাকবে কংস থাকবে কিন্তু গোলক যেখানে আছে সেখানে কিন্তু আয়ন থাকবে না জটিলা কুটিলা কেউ নেই কংসও নেই কিন্তু তার ভাবনাটা থাকবে বোঝা গেল নাকি ভাবনা এই কংস এসে পড়বে এই কংস আছে এই ভাবনাটা থাকবে লীলা পুষ্টির জন্য এই আমার স্বামী চলে আসবে ভাবনাটা থাকবে বোঝা গেল কি বললো। ভাবনা আয়ন ঘোষ স্বামী স্বামীভাবে কিছু নেই রাধারানী কিসের স্বামী আমার অনন্ত ব্রহ্মাণ্ডের কৃষ্ণ স্বামী হ্যাঁ আর রাধারানী তো একান্ত তার সর্বস্বতী কিন্তু এই জড়জগতের লোক দূষিত চিন্তা করবে বলে জীবগোষ্ঠী বা সকিয়া ভাবের প্রকাশ কার কাছে আলোচনা করবে এগুলো বৃন্দাবনে বিরাট বিদ্্বৎ সমাজে বলতে হয় তারা এসব এইসব আন্দোলন হয় সেখানে যে রূপগোস্বামীপাদ পরকীয়াভাবের পুষ্টি করেছিলেন জীবগোস্বামীপাদ কেন সকিয়া ভাবকে প্রকা প্রমাণ করলেন এই জন্য প্রমাণ করলেন জগতের লোক যেহেতু দুর্গন্ধ চিন্তা করে তাদের সর্বনাশ হয়ে যেতে পারে সেই জন্য স্বকীয়াভাবের প্রমাণটা দেখালেন যে পরকীয়া ভাবটা রয়েছে কিন্তু ভেতরে কিন্তু আসলে সকিয়া পরকীয়া ভাব যদি না তাহলে দুটোই কিন্তু তোমার এটা বিশ্বাস হবে না তাদের স্বকীয় ভাবটাও নিত্য পরকীয় ভাবটাও নৃত্য এটা কি করে হয় তাহলে এইটি বলছে গোলকবৃন্দাবনে এটি সামঞ্জস্য স্বকীয় ভাবটা নিত্য আবার পরকীয়টাও নিত্য অনন্তকাল ধরে রয়েছে এবার আশ্চর্য এই সব বিষয় মাথা গুলি যাবে কি করে হয় এইটাকে জগৎবাসী যেহেতু বুঝতে পারবে না সেই জন্য জীবগোস্বা ইচ্ছা করে করেছেন তিনি রূপগোস্বামীদের বিরুদ্ধে যাননি সর্বদা আনুগত্য রয়েছে। পরকীয়া ভাব না হলে উল্লাস হয় না এই দেখে ফেলবে এই চলে আসবে যখনই তোমার প্রিয়র সঙ্গে মিলনের বিভিন্ন বাধাবিঘ্ন আসবে তখন সেই মিলনেতের তের উৎকর্ষ বাড়বে আনন্দ বাড়বে তখন সে মিলন বিরহ যন্ত্রণা করাবার জন্য এগুলো হন এই জুটিলা এসে বললো কুটিলা এসে বললো এগুলো সমস্ত এর ভাবনাগুলো গোলক বৃন্দাবনে আছে কিন্তু কংস বলে কেউ গোলকে থাকবে না তাদের অগা অকাসর বকাশর এসব কিছু থাকবে এসব এদের এখানে এই ভৌম বৃন্দাবনে এগুলো করে ভগবান লীলা পুষ্টি করেন তার ভাবনাগুলো ওখানে থাকে বোঝা গেল কি বললাম বংশী বিভূষিত করাত রদাবা ফলা ধরো পূর্ণেন্দু সুন্দর মুখরবিন্দ কৃষ্ণাতম কিমি দত্তমহম না জানে কৃষ্ণাৎ পর কিমপি তহ নে বাঞ্ছাশ কৃপাশে বছ পতি পা নমো নম